বন্দ গুরুপদ ভক্ত বিন্দম শ্রীচৈতন্য প্রভু বন্দনী নন্দহিত শ্রীনন্দনন্দ বন্দে রয়ে গোপীজনসমুত বৃন্দন মনো বংশাশ কে পা পাবনেভাবে বৈষ্ণবেম নিচাং পঙ্গু লং ঘায়গিৎপাতে পরমদমাধবন বৃন্দিদে বৈ পিয়া বৈ কেসবির পদে দেবী স্বই নমো নম নারায়ণ নমস্কৃতরম দেীং সরস্বতিং বেশরে সংকিতনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পশনে সদানুর গুর্ভক্তি ভক্তি প্রমদগগো ধেয় সা পিভবনমীষ্টদ তীর্থা শিব বিহতভাবেপৌ বন্দে মহাপুষতে চর ত্যাক্তদ্যুেপি তো जदगा ধর্মীষ্ট মায়ামদ্যপি বধাব বন্দে মহাপুষতে চর পল্লবখ ছমনি ছঠায়ে বিসুজিত সদর্শি পুরানুরাগরসাগর সারমূরি সারাধি কা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবণে সেয়দিত গদাধর শিবাদি সে গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীয়হিত গদাধর শিবা সাদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে আজানু লবিত ভুজৌ কনকীতন কবিতর কমলা বিষাম্বর দ্বিজ ভর কারুণা বতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম শ্রীকৃষ্ণ করুণারণব লোকনাথ জগোচক্ষু শ্রীসুকমূ তম পাশে প্রণমসিগু ভূয় শ্রীকৃষ্ণ করুণারণব লোকনাথ জগোচক্ষু শ্রি কমূত পালভক্ত सरस्वती गुरुस्मी ठाकुर बहुभा पद्म परमांस श्रेष्ठ जगतर काकमो दोष दर्शन करें जगतर काोरकम दोष दर्शन करें किंतुमूर्ख के मतो मूर्ख के पतित के बाचार जो उधार करोटी दोष दर्शन कर दिए कोटी दोष दर्शन करिए दिए रक्षा कर महाराज परमंश गुरुवर्ग जरा आस्तविक ही जगत का कारो दोष दर्शन करें तथापि देखी करुणाय विगलित हो বদ্ধজীবকে সংশোধনের জন্য অনেক কিছু কড়া কথা তারা বলে থাকেন এগুলোর মধ্যে কোনো হিংসা বলে কোনো কথা নয় এগুলোর মধ্যে কোনো মাশ্চর্য নেই তাদের কেবল আছে ভগবানের করুণা বদ্ধজীবের মধ্যে বদ্ধজীবের মধ্যে ভগবানের করুণাকে বিতরণ করে দেওয়া এটা ছাড়া অন্য রকম কোনো অভিলাষ পরামর্শগণের থাকে না ছিল সুখদেব গোস্বামীজির কথা আলোচনা করতে গিয়েও আমরা দেখব এখানেও তিনি কিভাবে অনেক বিষয় ব্যক্তিদের যারা জীব তাদেরকে কৃপা করবার জন্য বদ্ধজীবকে কিবা করবার জন্য এখানে অনেক কিছু বলেছেন ভাগবতী মহাপুরাণে যে পরমাংশ শ্রেষ্ঠ শ্রী সুখদেব গোস্বামীজি মহারাজ কোন বিষয় লোকে সঙ্গ করেন না কাউ থেকে কিছু চেক গ্রহণ করেন না অযাচিতভাবে যদি কেউ কিছু দেয় তাহলে সেটাও যদি সেটা গপ্য হয় দুগ্ধ হয় সেটা গ্রহণ করেন এরকম একজন মহাপুরুষ পরমাংশ শ্রেষ্ঠ তিনি এখন এই সমস্ত বদ্ধজীবগণকে সংশোধনের জন্য দায়িত্ব নিয়েছেন ভাগ্যজী মহাপুরাণ প্রবচন করছেন আমরা দেখতে পাই গণের যে সুপরিচিত শ্রীর মাধবেন্দ্র পরিপায মহারাজ পরমংস শ্রেষ্ঠ তিনি কোনদিন কারোর কাছে অযাচিত বৃত্তি পুরী নহে উপবাস এ অবস্থায় তাও যদি অযাচিতভাবে কেউ গব্য দেয় তালে তিনি গ্রহণ করে। সেই ব্যক্তি গোপালের সেবার জন্য বাজ্যদৃষ্টিতে সমস্ত আদেশই পালন করেছিলেন তিনি যার কিছু নেই তার সেই গোপালের সেবা প্রকটের পর দেখা গেল দশ হাজার গৌ রয়েছে ইত্যাদি অনেক বৈভব বাড়ল তো এগুলো মহারাজ বিষয়ী লোকের সঙ্গে পরামর্শ জ্ঞানের তুলনা চলে না তাদের বিষয়টা ভগবানের বিষয় কোনোরকমভাবে তাদের স্পর্শ করে না শ্রীমাদ ভাগবতী মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধ শেষ হতে চলেছে বিস্তৃত আলোচনার অপেক্ষা করতে পারা যাচ্ছে না তথাপি যেগুলো আলোচনা হয়েছে সেগুলো যদি উপলব্ধির বিষয় হয় তাহলে চরম মঙ্গলের রাস্তা অবশ্যই খুলবে শ্রী রাজবাচ অর্থাৎ শ্রী পরীক্ষিত মহারাজজি সুখদেব গোস্বামীকে ভাগবত সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করছেন এটা অষ্টম অধ্যায় এখানে বলছেন রাজা বলছেন হরে রুত বীর কথা লোক সোমঙ্গলা কথয়স মহাভাগ যহম অখিল বলছেন কৃষ্ণে নিবেশ্য নিঃসংয় মনস্ত্যা কাল তার প্রার্থনাটা কি গুরুদেবের কাছে গুরুদেবের কাছে তার প্রার্থনাটা বড় অদ্ভুত সেটা বড় আশ্চর্য এর বেজে কৃষ্ণের নিবেশ্য। নিঃসঙ্গিয়ম মানস ত্যাগ সমস্ত ব্যক্তিগণের জীবনেই কিন্তু নিঃসঙ্গ ভাব আসা দরকার যদি এ শরীর ছাড়বার সময় সঙ্গ হয়ে যায় গুণগত সঙ্গ হয়ে যায় তাহলে তার ফলে পেনাল্টি দিতে হবে তার ফলে আমাদের যে ক্ষতিগ্রস্ত হতে হবে সেটা ভাবা যায় না गुणगतो संग चलना से हर अद्भुत बीरजस्व कथल मंगलास्व महाभाग यथा हम अखिलात्मनि कृष्णे मनस्तरमी जान हि गुरुदेव अपनी हर अद्भुत समस्त हर বীর্যবতী কথা আপনি কীর্তন কোন দয়া করে আপনি তো নিজেই বললেন আপনি তো উপদেশ আমি যখন প্রশ্ন করেছিলাম এ তদ নিবৃত্ত মানানামকুত হোগিনাম নিপ নির্ণীতম হরে নামানিক্তন আপনি তো উপদেশ করেছিলেন এইটা আমি যখন কি প্রশ্ন করেছিলাম বলছেন আমার এই যে বদ্ধ জীব আমরা আছি বদ্ধ জীবের। कि अनुष्ठान मृत्यु चले नासवान जगतर जे कोई ताजे बेचे थे चिरकालमो रास्ता नहीं तारा जे चीरो का रास्ता कहीं होते सुखदेव गोस्वी गुरुदेवर का प्रश्न करीम াম পরম গুরু পুরুষস্নে হৎকার হে গুরুদেব প্রত্যেক মানুষ জীব প্রত্যেক তো মরে যাবে তো আমার প্রশ্ন হল এই মরণজিব মরণশীল মানুষের কি এমন অনুষ্ঠান করা উচিত যাতে সে সংসিদ্ধি প্রাপ্ত হবে সিদ্ধি নয় সিদ্ধি ৃদ্ধি এই জগতে যা কিছু আছে এইগুলো সমস্ত এই জগতের আধিকারিক দেবতাদের কাছে পাওয়া যায় কালকে আলোচনা করে দিয়েছিলাম কেউ কেউ গণপতি মহারাজের কাছে প্রার্থনা করছেন আধ্যাত্মিক বিচারসম্পন্ন ব্যক্তিরা এরকমই করে থাকে যাদের সমস্ত সময় নিজের সেন্স অর্গানগুলো ইন্দ্রিয় জ্ঞানের ওপর ভরসা করে যারা অপ্রাকৃত জগতে যাওয়ার চেষ্টা করবে আমি আগেও বলেছি তারা ধোকা কাবে जेखने ये समस्त कोचुई तुम्हें बजी लागिए एंटा सुविधा करतेबें तुपनिषद नायम मात्मा प्रवचन लभ्य न मेधया न बहु न श्रीत बहुना श्रुतें बहु श्रवण करब बहुम प्रवचन सुनब अनेकु करबू करम वस्तु के जाना जा परीक्षित महाराज सुखदेव गोस्विर प्रश्न कर श्रीमद भागवजी महाप्राण नामक अमल पुराण जा सुखदेव गोस्वी गुरुदेव इटा के को बी भावेना यहाँ हे भगवान शब्दब्रह्म अवतार कलिकाले नाम रूपे शब्द नाम रूपे कृष्ण अवतार शब्दब्रह्म नेर आगे आलोचना कर শব্দের কি প্রভাব আছে সেগুলো যাদের একটু মাথায় কিছু আছে বুদ্ধি তারা বুঝে যাবেন শব্দের কি প্রভাব শব্দ কি করতে পারে এই শব্দ সাধারণ শব্দ নয় জড় যে শব্দ সেগুলো আপনাদের সবাইকে নিয়ন্ত্রণ করছে সাংসারিক জীবনে মেটেরিয়াল ওয়ার্ল্ডে আবার অপ্রাকৃত জগতে যে শব্দ শব্দব্রহ্মের কথা বলছি সেইটার আশ্রয় নিলে পরে আমি আপনি অপ্রাকৃত জগতে যাওয়ার রাস্তা আপনার খুলবে যতক্ষণ পর্যন্ত অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণে ইচ্ছা প্রকাশ না করে জীবগণ যে সমস্ত মানুষগণ ততক্ষণ পর্যন্ত তারা অপ্রাকৃত জগতের কোন মিষ্টি রহস্য জানতে পারবে না সেই জন্য ব্রহ্মসূত্রের প্রথম সূত্রতেই বলা হয়েছিল অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ভাগবতে বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা একই কথা सनात गोसाई एक ही प्रश्न करप्री कई मरी इत्यादि एक ही अर्थ सुखदेव गोस्वी उत्तर दिए तबृत्तमान मिच्छता अकुत भयम जोगी नाम निप निर्णितम हर नामानुकीनम सुखदेव गोसाइ बोलो समस्त ऋषिमणि समस्त साधुगण ফাইনাল এইটি হচ্ছে শেষ মন্তব্য তারা সিদ্ধান্ত নিয়েছেন দেখতে পেয়েছেন সমস্ত শাস্ত্রকে মন্থন করে যে যারা অকুত ভয় হতে চাইবে যারা অকুত ভয় হতে চাইবে এ তৎ নিবৃত্ত মানানাম মিচ্ছতামক নিবৃত্ত মানানাম যারা নিবৃত্তি চাইছেন অনেক হয়েছে এনাফ অফিট আমি মেট্রো রেল এনজয়মেন্ট করেছি কত সুখভোগ করেছি পশুর মতো পাশিক পর্যায়ে নেমে গেছি একটা পশু মহারাজ নিজের সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য ক্যান নট কাম ডাউন আপ টু দ্যাট সেই লেভেল নেবে আসতে পারে না একটা মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই ইন্দ্রিয়জ জ্ঞান ইন্দ্রিয় তার ভোগকে চরিতার্থ করার জন্য এতটা নিচে নেবে আসতে পারে ততটা নিচে পশুরা আসতে পারে না পশুদের দ্বারা সমাজের অতটা ক্ষতি হবে না খালি খাওয়ার জন্য একটু লড়াই করবে এদিক ওই ছুটবে কিন্তু মানুষ নামক দুই পশু যে আছে সে যা করতে পারে সেটা সমগ্র পৃথিবীর অনিষ্ট করে দিতে পারে এটা আপনারা হারে হারেট আর পাবেন পেয়েছেন হয়তো যারা কিঞ্চিত শিক্ষা দীক্ষা আছে অবশ্যই তারা এই সত্য কথাটা আপনার বুঝতে পেরেছেন এবং পারবেন সেই জন্য এখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন আপনি দয়া করে হর হরি ভগবানের অপ্রাকৃত বীর্যবিধি কথা কীর্তন করুন গতকা ভাগ যাতে আমি আমার তো সাত দিন পরে আমার দেহ চলে যাবে এই দেহ পতনের আগে আমি যেন কিত কিতার্থ হতে পারি আমার যেন কোনো রকমভাবে কোনো ভয় পীরা না দেয় ভীতি বলে কোনো জিনিস আমাকে যেন ভীতি যখনই পীরা দেবে তখনই আমরা জেনে রাখবো সেই সাধকের দ্বিতীয় কোনো অভিনিবেশ আছে দ্বিতীয় অভিনিবেশ না থাকলে পরে কখনোই ভীতি আসতে পারেন ভগবান ছাড়া জগতে অন্য কিছু নাই এই কথাটা কেউ বুঝতে পারবে না পারছে না জ্ঞান জ্ঞানতত্ত্ব সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান করছে একটাই তত্ত্ব কিন্তু সেই একটা তত্ত্ব ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে এক এবং নানা এবং একটা তত্ত্ব এমন এমনভাবে বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন আমি চতুশ্লোকী ভাগবত শুরু হবে এখন তাতে দেখতে পারবেন যেটাকে আপনি মিথ্যে এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা বাজে সব বলছেন এটা ঠিক নয় যেগুলোকে আপনি অসৎ বলে মনে করছেন এগুলো অস্তিত্ব নেই এই যে অস্তিত্ব নেই মনে করছেন সেই অস্তিত্ব নেই এই কথাটা যে আপনি অনুভব করেছেন এটার পেছনেও পরম অস্তিত্ববান সেই বস্তুটা আছে বলে আপনার এটা নেই বলে প্রতীয়মান হচ্ছে বোঝা গেল কি বললাম পরম বস্তুর অস্তিত্ব ছাড়া কোনো হ্যাঁ না আছে নেই কোনো কিছু হতে পারে সমস্ত কিছু বৃথা যেটাকে অসত্য বলে প্রতীত হচ্ছে সেই অসত্যটার ব্যাকগ্রাউন্ডে সেখানে পরম সেই সত্যটা বিরাজমান রয়েছে বলেই এখানে এটাকে অসত্য বলে মনে হচ্ছে এগুলো সব প্রসঙ্গ পরে আসা যাবে তালে শরীর ছাড়বেন পরীক্ষিত মহারাজের কোনো ভয় নেই তিনি কেবল গুরুচরণে প্রার্থনা করেছেন যে কৃষ্ণে মনোনিবেশ করে আমি আপনার কিপাতে থাকব থেকে আর আমি নিঃসংযম কোনো কোনো জড়ো গুণের সঙ্গ করব না গুণাগত গুণগত জগতের এই গুণময় জগতের কোন কিছু সঙ্গ আমি করব না আম মনস্ত্রাক্ষে কলে বরং আমি এই শরীরকে আমি ছেড়ে দেব গুরুদেব এই কৃপা করুন হরির অপ্রাকৃত কথা বলতে থাকুন দয়া করে শ্রীতাম শ্রদ্ধায়া নিত্যম चेतम नाति दीर्घेन कालें ना भगवान विशेहृदी एट्रुभ एट अनुमोदित कथा बनान कथा ना श्रृणता श्रद्धया नित्यम गृणत सचेतम नातिदीन कालन ना भगवान विशते हृदय से भगवान अप्राकृत कथा অনর্গল সুধাময় কথা পান করতে করতে করতে কী বেজেন শ্রদ্ধা নিত্যম গৃণত ঘৃণতস্চ সচেষ্টিতম ভগবানের কথাকে গান করবো সবন করবো তাতে কি হবে নাতি দীর্ঘকালে ন খুব শীঘ্রই ভগবান হৃদয়তে বসে কিন্তু একটা কিন্তু আছে এটা হচ্ছে যদি জীবগণ বা মানুষগণ তারা প্রচুর পরিমাণে অপরাধ করেছে বৈষ্ণবের চরণে ধামে চরণে নামে চরণে বিভিন্ন ভগবানের যে বিভিন্ন প্রকাশ ভগবান ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত একই তত্ত্ব রাম লক্ষ্মণ সত্য ভরত সত্যগ্ন রূপে হয়েছেন এখানে পঞ্চতত্মাত্মকম রূপে প্রকাশিত হয়েছেন এটা তো গেলে অন্য কথা এটা তো আছেই তাছাড়াও ভগবান তার ধাম নাম পরিকর বৈশিষ্ট্য লীলা গুণ এর সঙ্গে কোনোটার সঙ্গে আলাদা নাই কোনোটা সমস্ত কিছু ইন টোটাল এটাকে বলে একটা তত্ত্ব এটাকেই বলে ভগবত তত্ত্ব ভগবত্ত্ব বলতে ভক্ত ভক্তের যে যা ভগবানের যে নিজজন এগুলোকেও ভক্ত তত্ত্বের মধ্যে এই ভগবানের তত্ত্বের মধ্যে আলাদা কিছু নয় এই সমস্ত অনেক প্রমাণ আছে আমাদের সেই জন্য নাতি দীর্ঘণ কালেন ভগবান বিশ্বত্তে হৃদ কিন্তু যদি প্রচুর পরিমাণে বৈষ্ণব অপরাধ বিভিন্ন অপরাধ তাকে সেই নাম কি বলছেন শাস্ত্র চৈতন্য শীতল তাতে জানি অপরাধ জানিয়ে প্রচুর অপরাধ শূন্য হয়ে ল অপরাধ শূন্য হওয়াটা হচ্ছে প্রায়র নে সবচেয়ে যত ভজন করতে আসবে যা কিছু বড় বড় কথা আমি কোনো কথা শোনার দরকার নেই গুরুপাত তত্ম বলতেন প্রভুপাত একই কথা সেই গুরুবর্গ জানিয়েছে ফাস্ট। प्रत्येक केपराधन होते हैं अपराध शून्य हर संगे संगे एक पुरुषोत्तम एकदिन हरिकता श्रोवन करार्थ जे भागवत कथा शोब करी सत्य को बोल अपराधन्य होते कृतकृतार्थ है किन्तु अपराध थकले फल होते चाय कारण जेम तुम्हें बला हल एक गाच कि ফুলের গাছ বা ফলের গাছ কিছু পুঁতবার জন্য সেই বীজগুলো বাজার থেকে এনে তুমি যদি পাথরের উপর ছড়িয়ে দাও তো কিছুদিন অপেক্ষা তো মহারাজ আরে হবে কি করে পাথের পাথরের ওপরে বীজ রোপণ করলে পরে যেমন নিষ্ফল হয় সেরকম পাষাণ সদৃশ্য অপরাধে অপরাধে জর্জরিত হৃদয়ের মধ্যে আমি অনর্গল হরিকথা বলে গেলেও তাদের কিন্তু অসুবিধে দেখা যদিও প্রহুপাত বলেছেন অনর্গল হরিকথার কথার বর্ষা করতে করতে ডিনামাইট মারতে মারতে এই পাশাণ সদৃশ্য হৃদয়কে ফাটিয়ে দাও হরি কথাই একমাত্র কথা বাকি জগতের সেখানে বলছেন বলছেন সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ বলছেন আরো দু একটা কথা বলব প্রবিষ্ট করণ রন্ধে নম ভাব সরোভম ধুনতি সমলম কৃষ্ণ শলিলস্মরত শরৎকাল এলে পরে সরোবরের যে প্রচণ্ড ময়লা থাকে শরৎকাল এলে পরে কেউ লক্ষ্য করবে সরোবরের সব ময়লাগুলো সিরিমেন্টেশন নিজেই পড়ে যায় মাটিতে শরৎ বলছেন ওই জন্য শলিলস্য যথাসরৎ শরৎকালে যেমন জলের ধর্ম অত্যন্ত পবিত্র ধর্ম পরিষ্কার হয়ে যায় ময়লা এমনি পড়ে যায় प्रविष्टकर्ण रंधेन स्वानम भावर से कथा से महापुरुषगण सुनते सुनते कि धुनती समलम समलम जो मल आगल सब धुए देवे क्योंकम मान शरतकाले जेमन तुम्हें को चेष्टा करते हैं ना सरवल जल जमन एमते ही परिष्कार आकार धारण कर ভাগবজী মহাপরেন দশ স্কন্দেহ দেখব কিভাবে বেনুগীতা শুরুতে তারে এর পরে একটা কথাও আলোচনা করা উচিত সেটা তিনি বলছেন কৃষ্ণ পাদ, মূলম মুক্ত সর্বোপরিক্লেষ হইছেন পান্থ স্বসরণম যথা ধৌত আত্মা পুরুষহ আর ধৌত আত্মা হলো কি করে বললে ধৌত আত্মা হয়েছে শোভন কীর্তনের দ্বারা চেত দর্পন কীর্ত্রায় এখানে ভাগবত চৈতন্য মহাপ ভাগবতের সিদ্ধান্তই বলছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্ন নির্ম তারপরে সব বলতে বলতে শেষে বলছে শ্রীকৃষ্ণ সংকীর্তনম ভগবানের সংকীর্তন করতে করতে এটা হবে তাহলে শ্রবণ কীর্ত এই যে দৌত আত্মা পুরুষহ অর্থাৎ এখানে সিদ্ধান্ত হলো যিনি অনর্গল ভগবানের বীর্যবতী হরিকথা শ্রবণ করেছেন করে ধৌত্মা হয়ে গেছেন হৃদয়কে নির্মল করতে পেরেছেন কৃষ্ণবাদম কৃষ্ণপাদম নমন চতি তাকে কোনো মতে কৃষ্ণচরণ ছাড়ানো যাবে না সে কৃষ্ণচরণ ছাড়বে কোনো মতেই ছাড়বে না কৃষ্ণবাদমলম নমঞ্চতি মুক্ত পান্থ যথা। রাস্তায় অনেক সর্বপরিক্লেস পেয়েছে বিভিন্ন জায়গায় এত ক্লেশ পেয়ে মানে সেই জর্জরিত হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে অনেক কষ্ট করে অনেক বিপদ বাঁচিয়ে নিজের যেখানে থাকে স্ব আস্থানায় সেখানে যখন আসে তখন হাঁপ ছেড়ে বাসে যাক মাছল এই জন্য বলছেন পান্থহ সরণাম যথা পান্থ পথিক যেমন নিজের জায়গা মতো পৌঁছে গেলে যেমন একটু শান্তি লাভ করে যাক আর কোনো বিপদ নাই নিজের জায়গায় এসে পরে যা ক্লেশগুলো হয়েছিল এখানে সমস্ত কিছু করে বিশ্রাম পায় আর তারপর সব দুঃখগুলোকে আস্তে আস্তে দূর করতে সমাপ্ত হয় এখানে ছিল নব নবম অধ্যায় শেষুকদেব গোস্বামী যে পরীক্ষিতের প্রশ্নের উত্তর দান পরীক্ষিত মহারাজ অনেক প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তরে ভাগবত কথা নামক অমল পুরাণের শুরু হতে চলেছে এতক্ষণ কি ভাগবত হয়নি বলে হ্যাঁ এতক্ষণও ভাগবত হয়েছে ভগবান যে সমস্ত কথাগুলো জানিয়েছিলেন উদ্ধবজিকে ভগবান যে সমস্ত কথা ব্রহ্মাকে জানিয়েছিলেন অল্প অক্ষরে চতুশ্লোকিত ভাগবতে ব্রহ্মা যে সব কথা অল্প অক্ষরে নারদকে জানিয়েছিলেন নারদ সব কথা ব্যাসদেবজী মহারাজকে জানিয়েছিলেন ব্যাসদেবজি মহারাজ সব কথা সুখদেবজী মহারাজকে জানিয়েছিলেন এবার সেইগুলো স আদিদেব জগতাাম পর স সধিষ্ণমাস্থায় সৃক্ষঈক্ষত ভগবান কী করলেন নিজের ধামেতে থেকে জগৎসমূহের পরমগুরু আদিদেব বিরঞ্চী আদিগুরু বরঞ্চি বিরঞ্চি মানে ব্রহ্মা ব্রহ্মা যখন বৈরজ ব্রহ্মা হয় এই কথাগুলো বলে মাঝে মাঝে এই সিদ্ধান্তগুলো যদি না বলি তাহলে গেলে ভুল সম্ভাবনা থাকতে পারে ভুল সিদ্ধান্তের সেই জন্য ইচ্ছে করে বলতে কিন্তু সময়ের অভাবে বলা যায় না ব্রহ্মা যখন বৈরজ ব্রহ্মা হন তখন ঘটনা হল ভগবান যখন দেখেন শাস্তে বলা আছে একশো জন্ম পর্যন্ত একশোটা জন্ম পর্যন্ত যদি কেউ বর্ণাশ্রম ধর্মকে কাঁটায় কাঁটায় পালন করে ইন টোটো যদি পালন করে থাকে তাহলে সেই জীবাত্মাকে পরবর্তী কল্পে ব্রহ্মা বানিয়ে দেয়া হবে ব্রহ্মা করা হবে যেমন বলি মহারাজকে পরের এর মনে এবারে তাকে ইন্দ্র করা হয়েছে ফ্রাঞ্চাইজ নির্বাচন হয়ে গেছে অপ্রাকৃত যজ্ঞ হয় ওখানে অপ্রাকৃত নির্বাচন সেখানে বলছেন যদি কোনো এরকম যজ্ঞজীব নাই পাওয়া গেল নাও তো পাওয়া যেতে পারে কোনো যজ্ঞ জীব পাওয়া গেল না যিনি একশো জন্ম পর্যন্ত কাঁটায় কাঁটায় বর্ণাশন ধর্ম পালন করেছেন নাও তো হতে পারে সেক্ষেত্রে ভগবানকে নিজে ব্রহ্মার রূপ ধারণ করতে সেই সময়ই ভগবানের সঙ্গে ব্রহ্মার ঐক্য নামক যে কথাগুলো বারবার ভাগবত অনেক জায়গায় বলা অনেকে কনফিউজ হয়ে যান আরে ব্রহ্মা তো সৃষ্টি এই জগতে ভগবানের শক্তিতে তিনি সৃষ্টি করেছেন ভগবানকে কেন ভগবানের সঙ্গে এক বলা হচ্ছে কেন ওই ওই সময় এক বলা হবে যখন বৈরজ ব্রহ্মা যিনি ভগবানের সঙ্গে অভিন্ন ভগবানই রূপ ধারণ করে ব্রহ্মার কাজ করছেন আশ্চর্য ভগবানের এই জন্য হরের অদ্ভুত কর্ম ভগবানের অদ্ভুত সমস্ত কর্ম এগুলো মানুষ তর্কের দ্বারা বোঝা যাবে না জগৎগুরু এই যে ব্রহ্মার কথা বলা হচ্ছে ব্রহ্মা আদি দেব বীরঞ্চি সৃষ্টি করবার ইচ্ছায় সিয় অধিষ্ঠান স্থান পরে উপবেশন করে সৃষ্টিকর করবার নিমিত্ত চিন্তা করতে লাগলেন যখন হঠাৎ ব্রহ্মা আবিষ্কার করলেন নিজেকে কখন বলা হয়েছিল প্রথম পুরুষ অবতার কারণ নব সাই বিষ্ণু কারণ নব বিষ্ণু অসংখ্য ব্রহ্মাণ্ডকে নিঃশ্বাসের সঙ্গে ছেড়ে দিয়েছেন জগতে বলা হয়েছিল যস্বই কনিশ্চই সীত কলম ইত্যাদি বারবার বলবো না এসব কথা যার মনে থাকে থাকবে নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডকে প্রকাশ করে দিলেন এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি প্রবিষ্ট হয়ে গেলেন বোঝা গেল প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন প্রবিষ্ট হয়ে দেখছেন স অন্ধকার ময় কিছু নেই তখন ভগবান কি করলেন গর্ভদ সাই বিষ্ণু তিনি নিজের অঙ্গ থেকে সেদ জল ঘাম সেখাতে ঘাম প্রস্বদ নির্গত করলেন সেই ঘামেতে চিনময় এক এ হল সেই গর্ভগত সাই বিষ্ণু তার নাভিকমল থেকে সৃষ্টির যেই সৃষ্টির বর্ণনা আমি দ্বিতীয় স্কন্ধে কালকে করেছিলাম অল্প বলেছি যথেষ্ট মোটামুটি যারা বুঝবার কিছু বুঝেছেন আশা করি সেখান থেকে ব্রহ্মা নাভিকমলে উত্থিত হলে হলেন নাবি কমলে উত্থিত হয়ে ব্রহ্মা এবার চারিদিকে ব্রহ্মা বলছেন আমি আবার কে কোথা থেকে গেলাম রবা আমি কোথা থেকে এলাম চারিদিকে দেখছেন অন্ধকার চারিদিকে কী ব্যাপার আমি কে ভগবান যখন তাকে কে পরিচয় দিচ্ছেন না কে আমি পরিচয় না পাওয়া পর্যন্ত আমাদের জগতে যত গণ্ডগোল যত সমস্যা সেগুলো কোথা থেকে আসে আমি কে কথার উত্তর না পাওয়ার জন্য সমস্ত গন্ডলোল গণ্ডগোল পৃথিবীতে যত সমস্ত গণ্ডগুলিকে থামিয়ে দেওয়া যাবে প্রথম হল আমি কে এই কথার উত্তর যেন সব জীবাত্মা পাই অ্যান্ড আফটারঅল কি না চৈতন্য মহাপৌ যে প্রেম ভালোবাসার কথা বলছেন লাভ ইজ দ্য আনলি সলিউশন ভালোবাসাই হলো একমাত্র সমস্যার সমাধান জড়ো ভালোবাসা না রক্ত ভালোবাসার কথা আমি বলছি না অপ্রাকৃত ভালোবাসা সেই ভালোবাসাই হলো একমাত্র সমাধান যে ভালোবাসা সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ে আছে বলেই তাদের দ্বারা অনেক কিছু সমাধান হতে পারে অনেকটা সেই জন্য বলছেন ভালোবাসতে যদি কেউ না পারে তাকে পশু সমানই বলা যাবে আবার বৈশিষ্ট্যমূলিত ওই জড় লোকদের যেভাবে বকেছেন সেগুলো বললে পরে তারা উঠে পালাবে আহার নিদ্রাঞ্চ সামান্যান ও বিশেষ অধিক ও নারায়ণম জ্ঞানে হশুভী সমানা বলো তাহলে জ্ঞানে নহীনা সেটা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রির জ্ঞানের কথা বলা হয়নি যেটা মরে গেলে পিন্ডি চটকে যাবে সেই জ্ঞানের কথা বলা হয়নি যে গানটা তোমার আত্মার মধ্যে স্বতঃসিদ্ধ আছে যেই গানটা চর্চা করলে তোমাকে এই ভবার নব থেকে পার করে নিয়ে যাবে বোঝা গেল কি বললাম সেই জ্ঞানের কথা বলা হয়েছে অপ্রাকৃত জ্ঞানের কথা মুনি জড়জগতের কোনো জ্ঞানের কথা হলো জড়জগতের জ্ঞানকে অবলম্বন করে আধ্যাত্মিক বিচারকে অবলম্বন করে কেউ এগোতে পারে। আমরা দেখল ব্রহ্মা পর্যন্ত ফেল করে গেছে ব্রহ্মা পাগল হয়ে গেছে কিচ্ছু পাচ্ছেন না নিজের উপর আস্থা রেখে যখন ব্রহ্মা অ্যাপ্রোচ করেছেন তখন ব্রহ্মা ধোকা খেয়ে গেছেন ব্রহ্মা কিছু জানতে পাগল হয়ে গেছেন সেই জন্য বলছেন মানে এখানে বলছেন আহার খাওয়া দাওয়া আহার নির্দা ভয়ে মায়ের থ সন্তানাদির জন্ম দিয়ে পশুরও আছে মানুষের আছে এই দুটো প্রবৃত্তি এটা পশুর আর মানুষের পার্থক্য কিছু মানুষের মধ্যেও আছে পশুর মধ্যেও আছে কিন্তু হোয়াট ইজ দ্য স্পেশালিটি উইথ হিউম্যান বিইং মানুষের মধ্যে মানুষ কেন বলা হবে মানুষ কোথা থেকে নাম এলো কেউ তো টেস্ট আউট চেষ্টা করে না কেউ এগুলো অনুসন্ধান করার চেষ্টা মানুষ নামটা করতে গে মনু মনু ভগবানের যে প্রথম সন্তান মনু মনুর থেকে এই মানুষ হলো মনুর থেকে এই এইজন্য মানুষ নাম হয়েছে আর মানুষ মানুষের যদি হুঁশ না থাকে অর্থাৎ এই কনসিয়াসনেসের ডিগ্রি যদি এতটা নিচু লেভেলে থাকে যে পশুর সঙ্গে থাকে সমান বা তুই নিজেই বুঝতে পারছো এটা ম্যাথমেটিক্স কনসিয়াসনেসের লেভেলটা সেই লেভেলটা অনুযায়ী তো মানুষের মূল্য হয় কিসের মূল্য হয় তাহলে কেন তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধু এগুলো কেন করা হয়েছে কনসিয়াসনেসের ডিগ্রির উন্মেষের অনুযায়ী এইটা অনুযায়ী তাদেরকে স্যাগ্রিগেশন করতেই হবে এর যে না করে সমাজে বিশৃঙ্খলতা দেখাল ভগবানের বুদ্ধি কম আমার বুদ্ধি বেশি ওই জন্য আমি এসব উড়িয়ে দিল কিছু না চতুর্ণ মায়া শেশম গুণকর্ম বিভাগস কাঁটায় কাঁটায় অঙ্ক করে দেখানো হয়েছে যদি না পালন করো পশুত্বে নেবে যাবে বর্ণ এবং আশ্রম ধর্ম পালন করতেই যাবে মানুষ যদি হয় যদিও অন্য দেশের ম্লেচ্ছদের মতো হও তাহলে তোমার কথা তুমি আর পশু সমান আর কি আছে জ্ঞান বিজ্ঞানের উন্নতি সেটা কোন বিজ্ঞান বিজ্ঞান কোন জ্ঞান বিজ্ঞান সবই তো ভারত থেকেই এসছে ভারত ছাড়া করতে গিয়ে এসছে আমাকে ম্যাথমেটিক্স এসে কোথেকে জ্ঞান বিজ্ঞান কোথা থেকে এসছে তোমাদের গাফিলতির জন্য তোমরা লেজি কুঁড়ে তোমরা বসে বসে খালি খাবে আর ঘুমোবে তাই জন্য তো অপর লোকগুলো তোমাদের ফিলসফিগুলো নিয়ে ওরা সুবিধা করছে তোমাদের থেকেই গাছপালা ঔষধ এগুলো সব নিয়ে যায় ওখানে একটুখানি প্রসিডিওর ঠিকঠাক করে ওখান থেকে আয়ুর্বেদিক ওষুধ তোমাদের বিক্রি করেছে একশো গুণ বেশি দামে ওই ওষুধ ইন্ডিয়াতে পাওয়া যায় ওইটাই ওরা বিক্রি করে তোমার থেকে কী নিয়ে তোমার ফুল বোকা বানাচ্ছে তোমার যে লেজিনেস তোমার যে দেশের যে দেশের প্রতি ভালোবাসা এটা নেই জাপানের একটা ট্যুর টিম এসেছিলেন বললাম বর্ষানাতে তারা বলছে যে এত আনন্দ হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে দেখে আমরা পাগল হয়ে গেছি এরকম দেশ তো জগনে জগতে দেখিনি কিন্তু একটা কথা বলে এখানে একটা জিনিস দেখে আমাদের খুব হৃদয়ে দুঃখ লেগেছে সেটা আমরা স্বপ্নে ভাবতে পারিনি আমাদের যে সমস্ত অন্য অন্য দেশ সত্য ম্লেচ্ছ দেশ খাওয়া দাওয়া আচার কিছু নেই বেদভিত্তিক নয় তো ওই জন্য ভারতকে বলা হয় কি কর্মক্ষেত্র কালকে উত্তর দেয়া হয়েছে কি জন্য বলা হলো দুঃখ পেয়েছেন বলছেন ল্যাক অব ন্যাশনালিটি এদের জাতীয়তাবোধের অভাব এরা মনে করেন এটা আমাদের দেশ এইটা আশ্চর্য কথা ল্যাক অব ন্যাশনালিটি আমি যে জাতি আমি নিজের নিজে ব্রিটিশরা ছিল তখন তো ভালো ছিল এখন তো তুমি নিজের বুকে নিজে ছুরি মারছ এখন কে উত্তর দেবে বল কে উত্তর দেবে এসব কথা কে সবনাশের পথে নিয়ে যাচ্ছে দেশগুলোকে ভগবানের কথা আলোচনা সব স্টপ করে দাও ভগবানকে কানা করে দাও তাহলে আমাদের সুবিধা হবে ভগবান বলে কিছু থাকবে না দেখবে না চার চালাবো ভগবান বলে কোনো বসু নেই ভালো আমাদের সুবিধা হবে অভিভাবকহীন ব্যক্তি পশু পশু নেবে যা অভিভাবক নেই ভগবান নেই গুরু গুরুবোষ কিছু নেই সব বাজে আমি আমি এবার যা খুশি করতে পারবো ভগবান যদিও থাকে কাকা না করে ভগবানকে সেই এখানে বলছেন যে এখানে ব্রহ্মা এবার সৃষ্টির চিন্তা করতে লাগলেন কি করব আমি কে সেই গর্ভদ সাই বিষ্ণু থেকে নাভিকমল থেকে ব্রহ্মা হলেন এইগুলো কোনোটাই গল্প কথা নয় কোনোটাই গল্প কথা নয় সেই সেখান থেকে আবার ক্ষীর ক্ষীরদেক্ষ সাই ওই ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষীর সাগর আছে সেই ক্ষীরদেক্ষ সাই সেখানে বিষ্ণু ক্ষীরোদেক্ষ সাই বিষ্ণু হলেন সেই ক্ষীরদেক্ষ সাই বিষ্ণু তিনি কে এই যে যত জীব আছে অসংখ্য অনন্ত ইনফিনিটি জীব এই জগতে সমস্ত জীবের পরমাত্মা রূপে যিনি রয়েছেন তিনি হচ্ছে ক্ষীরোদ অনিরুদ্ধ বিষ্ণু ক্ষীরদক সাহী অনিরুদ্ধ বিষ্ণু প্রত্যেক জীবের গুহায় হৃদয়তে উনি বসে রয়েছেন তাই তিনি কি হচ্ছেন সেখানে হৃদয়তে বসে রয়েছেন পরমাত্মা রূপে বোঝা গেল কি বললো তালে প্রভুপাত জানিয়েছেন কি সেটা কালকে আমি আলোচনা করব প্রত্যেক জীবের হৃদয়েতে সেব্য এবং সেবক তত্ত্ব ইটসেল্ফ বিরাজমান কথাগুলো মানে বুঝল কালকে মনে করে দিও কালকে আলোচনা করব স্টার্টিংয়ে প্রত্যেক জীবের হৃদয়ে সে মানুক আর না মানুক সেব্য সেবক তত্ত্ব স্বয়ং বিরাজমান রয়েছে এই কথাগুলো যারা ভজন করতে করতে ঊর্ধ্ব অনেক উপরে উঠেছেন তারাই অনুভব করবেন বাকি লোক আর কিছু ফিলোসফি শুনলেন আমি কোন ড্রাই ফিলোসফি বলতে বসি নাই সেই জন্য বলছেন এখানে ব্রহ্মা যখন এরকম এরকমভাবে আবির্ভাব হয়েছিল আমি কে রে বাবা কোথা থেকে এলাম কি ব্যাপার আমার অস্তিত্ব কী কে দি কোথা থেকে এলাম যখন বুঝতে পাচ্ছেন না তখন ব্রহ্মা নিজে অনেক চেষ্টা করলেন এই নালের মধ্যে থেকে ওপর নিচ ওপর নিচ উঠছে না মাপজে নাল ব্রহ্মার যে নাল যেটাতে চৌদ্দ ভুমন প্রকাশিত হয়েছে সেই নালের মধ্যে দিয়ে একবার উঠছেন আর নামছেন কিছুই তো বুঝতে পারে ট্রেস আউট করতে পারছি না রে বাবা ক্লান্ত হয়ে গেছে। গিয়ে এবার বসেছেন বসে এবার চিন্তা করছেন আমি কে বুঝতে পারছি না ব্যাপারটা আমার কি কোথা থেকে এল সেই সময়তে একটি শব্দ শুনলেন তপ তপো তপ চারিদিকে এরকমভাবে মাথাটা ঘোরাচ্ছে চারদিকে কে বলল রে বাবা চারদিকে ঘোয়ার পরে চার চতুর চতুর্মূর্তি চতুর্মুখ হলেন ভগবানের ইচ্ছা তপও কথাটার মানেটা তিনি কি করে বুঝলেন যিনি নিজের অস্তিত্বই বুঝতে পারছেন কোথাতে গেলাম এটা ভগবানের প্রেরণা ভগবান যদি প্রেরণা দেয় যিনি চৈত্য গুরুরূপে রয়েছেন তাহলে তুমি যে কিছু বুঝতে পারছ না যখন গুরু বৈষ্ণবের কী পাবে চৈত্য গুরুর কী তুমি দেখবে ম্যাজিকের মতো সব বুঝে যাচ্ছ এগুলো তোমরা প্রমাণ করে দেখো আমার কথাগুলো আমি যে বলছি এটা এক্সপেরিমেন্টালি তোমরা প্রমাণ করে দেখো যদি তোমাদের হিম্মত থাকে যদি হিম্মত না থাকে প্রমাণ করতে পারবে না পরে দেখো যেগুলো এখন বুঝতে পারো না কিচ্ছু মাথায় রাখতে পারো না সব দেখবে সব হঠাৎ সব বুঝতে পারছো চৈত্যগুর কী হয়ে যাবে গুরু বৈষ্ণবের কী পা হবে চৈত্যগুরের বিকে সব হৃদয় সব বুঝিয়ে দেবেন সেই সময় দেখবে সেই চৈত্যগুরু তার হৃদয়তে প্রেরণা দিয়ে তপকথাটার মানে বুঝিয়ে দিলেন তপমানে তপস্যা সেইখানে এবার ভগবান बुजिए दे आर तपस्या आरम्भ कर दिव्य सहस तपस्या करते आरम्भ कर तपस्या करार भगवान जब सन्तुष्ट हलन सन्तुष्ट अनेक किचू कर से समस्तगुलदेश धाम केम एगल सब देखिए ब्रह्मा एगुल सब सब क्य यो ব্রহ্মার প্রত্যক্ষ উপলব্ধি পরক্ষণা না পর প্রত্যক্ষ উপলব্ধি এইগুলো সমস্ত নিজের ধামেতে বা সুখদেব গোস্বাই বলছেন কি অপূর্ব সেই বৈকুণ্ঠ পার্শদের কথা বৈকুণ্ঠ ভগবানের কথা যেগুলো তোমাদের কাছে কোনো খবর নেই এর বাইরে জগৎ আছে তোমরা জানো না তোমরা তোমরা কিছুই জানো না হ্যাঁ তোমরা এর বাইরে যে জগৎ আছে এটা জানতে পাচ্ছ না এটাই হচ্ছে ভগবানের মায়া এই এবার হচ্ছে কি यही होते थो ए भगवान कि करलें ब्रह्मा जकम व्यस्त हो पड़ल की तपस्या एस्ते आस्ते जात जो भगवान सन्तुष्ट हलन तक से भगवान ता ब्रह्मा के तर इस हाँ से बोल लास्टे अठारो नम्बर थे जख भगवान निजे स्वरूप दर्शन कराले तक कि हल नाम पदाबुजम विश्वसृग यम से नमे नथाधिगमे परमहसूल जार ह नाम पदाम्बुजम विश्वसृग यत्महस न पथाधिगम मते जिन्हें परमहंसगणे द्वारा एक मत दृष्टिगोचर हन अनुभवे विषय हन সেই ভগবান সদ্মুখে তার সামনে কৃপা করে নিজের স্বরূপ প্রকাশ করছেন সেই সময় ব্রহ্মা ভক্তি ভরে ননম পদাম্বুমা বিশ্বশ্রিক বিশ্বস্রষ্টা ব্রহ্মা এবার আদরের সঙ্গে ভগবানের চরণকে দণ্ডবোধ করলেন প্রণাম করেন ননম পদাম্বুজমাশ্ব বিশ্বশ্রীক আর তারপর কি হলো তং প্রিয়মানম সমস্থিতম কবিম প্রজা বিসর্গে নিজ শাসনার বভাস ইসদ হ্যাঁ স্মৃতর চিসমনা করে ব্রহ্মা অত্যন্ত কাতর ভাবে স্মরণ নিয়েছেন আর এখন কথাটা বুঝতে হবে ব্রহ্মা এখন নিজের যে প্রচেষ্টার ওপর ইতি চেনেছেন বোঝা গেল যেটাকেই কীর্তনে তোমাদের বলা হয়েছে নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করি এ এই পয়েন্টটাই এখানে ব্রহ্মা এখন সেলফ এফার্ট নিজের চেষ্টা সব না নিজের চেষ্টায় কিছু হওয়ার এখন যখন এভাবে কাতর হয়ে পড়েছেন স্বাভাবিক ভগবানের কাছে যারা কাতর হয় পড়ে যায় ভগবান বিগলিত হয়ে যান জগন্নাথ এখানে অনেক ভক্ত আমাকে বলেছেন বলে মারাজ আমি অত গরিব যে আমার বাড়িতে এরকম একটা বিরাট একটা রোগ হয়েছে কিছুতেই এটা যাওয়ার নয় আমি খরচাও করতে পারবো না খালি আমি মনে মনে চিন্তা করাম আমার রাস্তা কি বললো কাতর ভাবে এসে খালি এখানে মন্দিরে মাঝে মাঝে আসে বলে রোজ এসে এখানে চরণামৃত নিয়ে গিয়ে বললা বিশ্বাসের সঙ্গে চরণামৃত খা সব সেরে যাবো সে বলছে আমাকে ঘরে দণ্ডবোধ করতে যায় সব বলে আমি তো কাউর কথা বলি না সেখানে বললো মহারাজ আশ্চর্য হয়ে গেলাম এর আগেও অনেক সমস্যা জগন্নাথকে বলেছি জগন্নাথ করেছেন সমস্ত বিপদ কেটে গেল কাজে এগুলো সব গল্প কথা নয় এখানে ভগবানের চরণে যারা প্রপন্ন হবেন তারা অবশ্যই খালি জড় জগতে অসুখ সারিয়ে দেওয়া এই প্রার্থনাটা ঠিক উচিত নয় বাস্তবিক যে আমার হৃদয়ের যে ভাব সেটাকে উন্মেশ করো ভগবান আমাকে নিয়ে চলো নিত্যধামে বারবার জন্মাবো আর মরে যাবো এটা কোনো বুদ্ধিমানের কথা হলো না কোন বুদ্ধিমান ব্যক্তি এ কথা বলবেন না বেশ আছি ভালো আছি মরবো আবার জন্মাব আবার জন্মাব আবার মরবো কখনও পশু কখনও পাখি কখনো গরু গাঁদা কত কিছু হয়ে যাচ্ছে এগুলো ভালো কথা হলো না এগুলো বুদ্ধিমানের কথা বলে না এটা সেই জন্য ভগবান তার প্রতি প্রসন্ন হয়েছেন আর ব্রহ্মা যখন এভাবে কাতর ভাবে তাকে দণ্ডবধ করেছেন তখন বভাসো বভাস একটু একটু হাসতে হাসতে মুচকি মুচকি গিরা মিষ্টি বচনে ভগবান বললেন প্রিয়া ব্রহ্মার হাত ধরেছেন সখা যেমন ধরে ধরে মিষ্টি করে ভগবান বলছেন ক্রেতাঞ্জলিন কৃতাঞ্জলিন প্রশ্ন প্রশ্রয় নম্রকন্দরম বিলোকয় ন প্রেম দেয় ন ভগবান এবার কি কি বললেন ব্রহ্মাকে ব্রহ্মাকে অনেক কিছু বললেন তার মধ্যে অল্প কয়েকটি কিছু আলোচনা করতে হবে ভগবান বলছেন তুমি বরম বরয় ভদ্রম আমি সন্তুষ্ট হয়েছি তোমার উপর বরম বরয় ভদ্রম তে অরেষম মা অভিবাঞ্ছিত ব্রহ্মণ श्रेय परिस पुसाम मदर्शन जब जगत लोक सर्वश्रेष्ठ साधन शेष किस प्राप्ति थावा बोझा गया लक्ष्मी ब्राह्मण दर्शन भलोबासा पावा शेष कथा एन तुम्हें कि करते भगवान बोल सृष्टि बहुस्वी जदोप्रुत चकर् परम तपह प्रत्यािष्टम मैया तत्व मई कर्म किमोहित बोल आ तुम्हें निर्जन तप तप आकाश वाक्य शोभन करपस्वृत्त हो সৃষ্টির প্রারম্ভে আমার কর্তব্য চিন্তায় বিমড় হইতে দেখলে আমি তোমাকে ওই বাক্য দ্বারা উপদেশ করেছি আমি তপস্যা করো কারণ কি তপস্যা থেকেই সব হয়ে থাকে সৃষ্টি ভগবান এটা বলছেন তুমি যেটা করেছ এখন তোমাকে আমি উপদেশ করছি সব রাস্তা বলে দিচ্ছি এবার তুমি সৃষ্টি করতে পারবে পূর্ব পূর্বকল্পের মতো ব্রহ্মা সৃষ্টি করবেন তপ মেহয়াম সাক্ষাৎ আতমাহাম তপস অনঘো তপো মে হৃদয় সহ তপো অনঘো সৃজা মপসইবেদম গ্রসা তপসা পুন বিভর্মি তপস বীর্জে দুপ তপ্রভাব জানো না ব্রহ্মকে तप तप ही हृदय ए, ए तपस्य तपस्थार द्वारा तपसै व्रम तपसा पनाहा जगत के पालन कर सृष्टि करी बनाश करी सब तपस्यार द्वारा द्वारा बोल एह कत भाई प्रार्थना कर प्रार्थना ये सुनवार ব্রহ্মা তখন বলছেন যে তথাপি নাথম বলছেন তথাপি নাথ মানস নাথ নাথ হো নাথিতাবরেথারূপী জানিম তে তো অরুপিণা হা তুমি তো প্রাকৃতরূপ সম্পূর্ণ নয় অপ্রাকৃতরূপ সেখানে এখানে বলছেন নাথ নাথ আমি সর্বহারা হয়েছি আমার কোনো গার্জেন নেই তো সেই আমি এক প্রার্থনা করছেন ব্রহ্মা ভগবানের তথাপি আমি অবগত হইবার জন্য তপস্যার দ্বারা দ্বারা প্রার্থনা করছি হে না আমার প্রার্থিত বস্তু আমায় প্রদান করুন আপনি অরূপ অথবা অপ্রাকৃত রূপ সম্পর্ক আমি যেন প্রাকৃত অপ্রাকৃত উভয়বিধই রূপী জানতে পারি অর্থাৎ পরা এবং অবর পরা বর আমি আপনার প্রাকৃত যে বিরাট এই যে এই জগতের যে বিরাট রূপ ধারণ করে রয়েছে ভগবান বিরাট রূপ ধারণ করেছে। এই রূপ এবং তার বাইরে যে এক অপ্রাকৃত রূপ আছে সেগুলো সব আমাকে জানাতে হবে ভগবান আমি আপনার সমস্ত কিছু যদি আমাকে আপনি কৃপা করে থাকেন এগুলো আমাকে দয়া করে আপনি বলুন এই যে তপস্যার কথা বলা হলো যারা অনেকে বোকা আছেন তারা বলবেন দাল আমি আবার তালে তপস্যায় চলে যে জঙ্গলে বলতেও চিন্তা লাগে এক একটা কথা আমি যদি ব্যাখ্যা না করি সব উল্টো পথে দৌড়াবে বুঝতে পারবে না হ্যাঁ ব্রহ্মাকে সৃষ্টি করাবার জন্যই রজগুণে বিভাবিত করে এটা করেছিল তোমার এটা কর্তব্য নয় সেই জন্য প্রভুবাদ কি বলেছেন এ সম্বন্ধে কালকে যদি সময় পাই আমি আলোচনা করব হ্যাঁ আরাধিত যদি স্তপসাস ততস্কিম না আরাধিত যদি স্তপসাস ততস্কিম অন্তর্বাহির যদি স্তপশাস ততস্কিম না অন্তর্বাহির যদি স্তপশাস ততস্কিম সুন্দর কথা এগুলোর ব্যাখ্যা করতেন মূর্খ গুলো যেন ভুল না বুঝে এখন এই কথা বলার পর ভগবানের কথা যেন কাতরভাবে যখন শরণাপন হয়েছেন তখন ভগবান এবার এবার তার নিজের যে রহস্যর কথা সব বলতে আরম্ভ করলেন এটাকেই বলে চতুশ্লোকী শ্রীমদ্ ভাগবতম চতুশ্লোকী রূপে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ যেটাকে আঠেরো হাজার শ্লোকে প্রকাশিত হয়েছিল যিনি ভাগবজী মহাপুরাণ তিনি প্রথমে চতুশলোকী ভাগবত রূপে উদয় হয়েছিলেন বীজ রূপে সেই চতুর্শকী ভাগবতের বিস্তৃত ব্যাখ্যাই আমরা আঠারো হাজার শ্লোকে পেয়ে থাকি এর অনেক ইতিহাস আছে কথা আছে অপ্রাকৃত শ্রী ভগবান এবার তাকে সব গোপন কথা বলতে আরম্ভ করলেন জ্ঞানম পরম গুজি যদ্জ্ঞান সমন্বিত সরহম তদঙ্গিত জবানহমথাভাবয় রূপুণকর্ম তথানমস্তুতে মদনো গৃহ অহমেবাস্রেণ্যন্যজ্জৎ পশাহম যদি জোবসি স্বত সোস্যহম ঋতু অর্থম প্রত্যেতন চচন ঋতু প্রত্যেত প্রত্যয়ে চাৎমনি তদ বিদ্দ আন ম্যাম যথা ভাসো যথা যথা মহানি ভূতা ভূত উচ্চাচে প্রাথ নহম এ জিজ্ঞাসা তো জিজ্ঞাসা অন্যক সর্বা এতদম সরমে স भवान कल्प विकल्पे सू नीमु कथा भगवान एखने कथा हल भगवान बोल ज्ञानम परमम गुज्जंगजद विज्ञान समन्वितम सरस गृहानु गंग मैया बहुपाद जो कथा सेवर्तन करते चायना बहुपा कथा चाहिए পরিবর্তন আমি করিও না হয়তো ভাবের ভাষার একটু পরিবর্তন হল ভগবান বলেন হে ব্রাহ্মণ ভগবৎ স্বরূপ উপলব্ধি এবং রহস্য প্রেম ভক্তির সহিত অত্যন্ত গোপনীয় শব্দ শব্দশাস্ত্র প্রতিপাদ্য আমার যে জ্ঞান সেই প্রেম ভক্তির অঙ্গ সাধন ভক্তি আমি বলে দিচ্ছি তুমি গ্রহণ কর বহুপাদের ভাষা বড়ই কঠিন বলে জগতের লোক বলেন কিছুতেই বুঝতে পারেন ভগবান বলছেন আম জ্ঞানম পরমম গুজ্জং মেয়ে যত আমার যে আমার সংক্রান্ত যে জ্ঞান সেই জ্ঞানটা অত্যন্ত গুজ্ঝ গোপন থেকে গোপনীয় এটা সবাই জানতে পারে না এবং এই জ্ঞানম পরমম গুজ্জং মেয়ে যত বিজ্ঞান সমন্বিতম বিজ্ঞান সমত জ্ঞান জ্ঞানকে যখন দ্বীকর দৃঢ় করা হয় তখন সেটা হয় বিজ্ঞান আমি কালকে একটা উদাহরণ দিয়েছিলাম যদি কেউ শুধু আলো আলোর কথাই জানে অন্ধকারের কথা জানে না তাহলে সে আলোর সংক্রান্ত যে জ্ঞানটা জানলো সেই জনটা হাফ নলেজ অর্ধেক জ্ঞান তাই কি না আলোর প্রপার্টিটা আলোর গুণাবলী যদি বাস্তব জানতে হয় তাহলে অন্ধকারকে জানার পর অন্ধকারকে জানার পর তারপরে অন্ধকারের মধ্যে কি অবস্থা তারপরে যখন আলোকে লাভ করে তখন সে অন্ধকারের এই যে পরিস্থিতিটা প্রাপ্ত হল এর দ্বারা আলো কাকে বলে এটা একটা দৃঢ় করে নিল সেই জন্য অন্যয়ে ব্যতিরিকভাবে বৈষ্ণবগণ পরমাংসগণ এই জগতে সব কিছু থেকেই শিক্ষাগণ বোঝা গেল কেন তাদেরকে পরভস বলা হয় কেন পরমস এই কারণে বলা হয় তারা দুধ এবং জল মিশিয়ে থাকলে পরেন যেমন দুধ থাকে ট্রেনে নেমে জলটাকে ফেলে দেবে রকম পরমাংশ ব্যক্তিগণের এমনই ভাব রয়েছে এই জগতে মনে হচ্ছে কি দিয়ে জগতে থেকে কেউ কেবল সেই সারটুকু গ্রহণ করে নেবেন অসারটুকু গ্রহণ করবেন অন্যায় ব্যতিরেকভাবে তারা কেবল ভগবত সেবাতেই নিযুক্ত থাকেন তাই জন্যই তারা পরমাংশ সবাই পরমাংশ হতে পারে না সেই জন্য বলছেন জ্ঞানম পরমম গুজ্জমিজত বিজ্ঞান সমন্বিতম এখানে বলছেন গুজ্জমনের সুগপ্প মপি বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান অনুভব তেনও যুক্তম। জ্ঞান যখন এমনি লাভ হল উপর ওপর যেমন ধরো আমি আগে আলোচনা করেছিলাম যে কেউ কেউ বেদবাদী বেদ বেদের জ্ঞান আছে বেদ বল এতে কিন্তু বেদবাদী দিয়ে আমাদের লাভ হবে না তাহলে কাকে দরকার বলছেন বেদকে যিনি অনুভব করেছেন খালি বেদ বলেন মুখে আর বেদকে অনুভব করেছেন তাদের মধ্যে পার্থক্য আছে তারা অনুভব করেছেন আচ্ছা যারা আজকে বেদ জ্ঞান আছে বলছেন তারা জ্ঞানটাকে প্রত্যক্ষ অনুভবের জ্ঞানটাকে প্রত্যক্ষ অনুভবের দ্বারা পরোক্ষ অনুভবের দ্বারা যখন যতক্ষণ পর্যন্ত এটাকে পরিষ্কার না করতে পারছে ততক্ষণ ওটা বিজ্ঞান হয় না বোঝা গেল যতক্ষণ পর্যন্ত জ্ঞানটাকে তুমি পরীক্ষামূলকভাবে সুন্দরভাবে অনুভবের দ্বারা হৃদয় থেকে অনুভব করে পরিষ্কার করতে না পারবে জ্ঞানটাকে একেবারে স্ট্যাম্প মেনে দেবে জ্ঞান এত পরিষ্কার হয়ে তখন সেটা বিজ্ঞান হবে বিশেষ জ্ঞান ঠিক যেমনভাবে অর্জুন বলেছিলেন ভগবানকে অনেক প্রথমে অনেক কথা বললেন অনেক কথা অনেক তর্ক উত্থাপন হলো না আমি বিজয় চাই না আমি রাজ্য চাই না বলেছিলেন তো না হাম কাঙ্খে বিজয়ম রাজ্যম সুখানি চ ইত্যাদি কথা বলেছিল সেরকম লাস্টে কিন্তু যখন দেখলেন যে আর কিছু করার নেই তখন সে প্রপন্ন হয়ে বললেন কৃষ্ণর কাছে শীর্ষস্তে অহম স্বাধিমাম তাম প্রাপাঞ্জম স্বাধিমাম তাম প্রাপাঞ্জম আমি তোমার কাছে পড়ে গেলাম স্বাধিমাম আমাকে শিক্ষা দাও দয়া করে আমাকে জানাও হ্যাঁ এটি তো প্রথম শরণাগতি তো প্রথম লক্ষণ সরণাগতি প্রথম জগতিক বিদ্যা লাভ করতে গেলেও তোমাকে শরণাগত হতে হবে তুমি যদি ভাষা জ্ঞান চাও অঙ্ক চাও বিজ্ঞান চাও তাও তনো কোনো না কোনো শিক্ষকের কাজে গিয়ে তোমাকে শরণাগত হতেই হবে তাহলে জড়জগতেও শরণাগতির সিমচম সব আছে স্ত্রী স্বামীর কাছে শরণাগতি না হলে পরে সে সংসার আগুন জ্বলে যায় বর্তমানে যা হচ্ছে তাহলে শরণাগতি বলে বস্তুটা কেবল অপ্রাকৃতিক জগৎ প্রাকৃতিক জগতেও শরণাগত কিছু না কিছু হবে যদিও তা বিজ্ঞান ভিত্তিকভাবে একমাত্র অপ্রাকৃতি জগতেই বাস্তব শরণাগতি হয় ওখানে যে স্মরণাগতির তাৎকালিক স্মরণাগতি যেমন যুদ্ধ লেগেছে তোমা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের যারা এলো তারা ভারত এলো তারা স্মরণার্থী স্মরণার্থী রিফিউজি স্মরণার্থী স্মরণ চাইছে তা ভারত বললো ঠিক আছে আমরা স্মরণ দেব ভারতে যারা স্মরণ দিল এখন তাদের কাছে প্রশ্ন হলো তোমাকে যদি এখন দশটা দেশ আক্রমণ করে চীনা জাপান সব চারিদিক থেকে তুমি আবার কোথায় যাবে বোঝা গেল কি বললাম তাহলে এই যে শরণার্থী হয়েছে স্মরণাগত হয়েছে এর তাৎকালিক যুদ্ধ থেমে যাবে কালকে আমার নিজের দেশে যায় জায়গা নিজের দেশে জায়গা বলবে বাঙাল ভাইরা যাবেই রস আছে তো অনেক চলে যাবে আবার সেই হলো কথা এখন ওই যে চলে যাবে তাহলে তাৎকালিক শরণাগত হলো তাহলে এই সব শরণাগতের কথা বলিনি আবার মায়াবাদী যখন গুরু চরণে শরণাগত হয় হ্যাঁ তখনও তাৎকালিক শরণাগত যেই ব্রহ্মরূপ কল্পনা সব ঠিক হয়ে গেল যা নিজে অহম ব্রহ্মস্মী সিদ্ধ হয়ে গেল কে গুরু ভাই যা আর গুরু সব শেষ গুরু ফেলে দিতে হবে যেমন তোমরা পুতুল তৈরি করো দেবতা তৈরি করে মধ্যে অধিষ্ঠায় পুজো করে ফেলে দে একটু আগেই কালকে সরস্বতী ঠাকুরকে পুজো করলো আজকে ভাসান দেওয়ারও কোনো টাইম নেই গাছের তলায় ফেলে দিয়েছে হ্যাঁ শীতলাম আখে এবার কুকুরে বেচাপ করছে পা তুলে এবার কি দুর্গতি এই হলো জড়জগতের সব বুদ্ধিমান ব্যক্তি তাহলে তাৎকালিক শরণাগতির কথা আমি বলি নাই আমি যে শরণাগতির কথা বলেছি এটা ফ্রম হার্ট অ্যান্ড সোল হৃদয় থেকে শরণাগতি এরম ব্যক্তি দূর সুদূর্লভ এই জগতে প্রায় নেই এই জন্য শিষ্য পাওয়া যাচ্ছে না যেও দু একজন গুরু পৃথিবীতে এখনও রয়েছেন শিষ্য নেই নেই বললে কোনো আমার উপর আক্রমণ করবে না করতে পারবে না কেউ কথাটা ঠিকই নেই বললেও কোনো কিছু হবে তাই পার্সেন্টেজ এত অল্প ইনসিগনিফিক্যান্ট এটা না নেই বললেই হয় নেই সেই ব্যক্তি নেই সেরকম স্মরণাগত সে যদি হয় তার মধ্যে গুরুশক্তি পুরো পরিপূর্ণরূপে প্রকাশ পাবে আর জগতের লোক মারলো না মারলো তাতে কি যা আসে জগতের লোক মানলো না না উনি কীপা পাননি আর জগতের লোক আমার জগতের যেখানে টাকা পেয়ে টাকা বেশি বিচার ওই তো উনি কীভা পেয়েছে তো ভালো সেই বৈষ্ণব তো তাই চান যে কিবা করেন আর যিনি কৃপা কান তারা সবই এই জিনিসকে গোপন রাখেন এটাকে গোপন রাখতে হয় এটাকে গুপ্ত রাখতে হয় এটা প্রকাশে বলা যায় তাহলে শীর্ষস্তে অহম স্বাধি মাম তোমাম প্রাপান্যম এই কথাটা অর্জুনের অর্জুন শরণাপন্ন হলে বলেছিলেন ব্রহ্মা স্মরণাপন্ন হয়েছেন তাই সেখানে সেইসব কথা বলেছিলেন তাহলে সেখানে এই কথা বিজ্ঞান সমন্বিত কথা এবার বলছেন বিশ্বনাথ সুন্দর ব্যাখ্যা করেছেন রূপে পরা বরে জানি আমেন তব্রাকৃতম রূপম প্রাকৃতঞ্চ রূপম কী দৃশ্যম আপনার অপ্রাকৃত প্রাকৃত যা কিছু পর অবর সমস্ত জগতে যা কিছু আছে এবং আপনার যে অপ্রাকৃত বিষয় সব আমাকে আপনাকে বলতে হবে আমাকে সব আপনাকে জানাতে হবে দয়া করে আপনি বলুন এইভাবে যখন প্রার্থনা করছেন আমাদের শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তিম ঠাকুর তিনি খুব সরল ভাষায় বলছেন তিনি বলছেন দেখো অধ্যয় জ্ঞান তত্ত্ব বলে যে কথা এতক্ষণ তোমাদের জানানো হয়েছিল এটা ঠিক অর্থাৎ অধ্যয় জ্ঞানতত্ত্ব ছাড়া আর দ্বিতীয় কিছু নেই কিন্তু এই অধ্যয় জ্ঞান তত্ত্বই চারটে রূপে তোমাদের ভাবে অনন্তরূপে প্রধান রূপে তোমাদের কাছে ভেলকিবাজি দেখাছে বোঝা গেল কি বললাম চারটে রূপ ধারণ করেছে। এটা কি বলছেন অধ্যয় জ্ঞান তত্ত্বই পরমত্ত্ব ভগবান বললেন ব্রাহ্মণ আমার জ্ঞান অধ্যয় জ্ঞানতত্ত্ব ও পরম গুজ এটা নিজের চেষ্টার দ্বারা কেউ জানতে পারেনি আজ পর্যন্ত আর জানতে পারবেও না তা জীব বুদ্ধি দিয়ে বুঝতে পারবে না জীব নিজের বুদ্ধিকে কাজে লাগি জানতে পারবে না আমার অনুগ্রহে জ্ঞানম পরমম গুজ ইয় বিজ্ঞানিতা গৃহানো, তুমি গ্রহণ করো আমি বলছি হ্যাঁ তুমি গ্রহণ করো শোবন করো গ্রহণ করো আমি বলছি আমি না বললে তুমি পাবে না আমি জেনে নেবো আমি বুঝে নেবো এই চেষ্টাটা ব্রহ্মার যতক্ষণ ছিল ব্রহ্মা পারেনি কিছু বোঝা গেল কী বললাম তাহলে কেন আমাদের ভজন যে কেন দুর্গ দুর্দশা হচ্ছে এবার বুঝতে সব উত্তরগুলো পাচ্ছ তাহলে সেখানে হলো নিজের প্রচেষ্টায় জলাঞ্জলি কেবল নিজের তালেবার এবার নিষ্ক্রিয় বসে থাকবো তা নয় গুরু বৈষ্ণবের কাছে ক্ষিফা করলে তাদের আদেশে যে কর্ম করবে সেটা নিজের প্রচেষ্টা হবে না সেটা গুরুদের আদেশের পালন হয়ে যাবে রাজশিক্ষণ অপচেষ্টা হবে না হবে কি বহু বহুশাস্ত্র গ্রন্থ অধ্যয়ন নিষেধ বদ্ধজীব কনফিউজ হয়ে যাবে বহু শিষ্যকরণ নিষেধ জগতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে হবেই কিছু কিচ্ছু করার জন্য বলছেন এখানে ভগবান মানে ভগবানের এই অন্তরের কথাটা শ্রীল সচিদানন্দ ভক্তিমীনাথ ঠাকুর বুঝে অনুভব করে বলছেন জ্ঞান বিজ্ঞান রহস্য এবং তদঙ্গ বোঝা গেল জ্ঞান তারপর সেটাকে বিজ্ঞান হলো তার রহস্য আর তার অঙ্গ অঙ্গ মানে অঙ্গ কথারা ব্যাখ্যা করেছেন আমার যে প্রেম ভেতরে আর রহস্যটা মানে ভক্তি নামক যে গুপ্ত বিষয় যেটা তোমার জীবনে গ্রহণ করলে পরেই তোমার বাস্তবে সব কিছু জানতে পারবে আর সেটাকেই বলা হচ্ছে কি রহস্য আর তদঙ্গ যে আমার গুপ্ত সেই প্রেম সেইগুলোর সব কথা বোঝা গেল বললাম চারটে ভাষা বলা হয়েছে এই অধ্যয় জ্ঞানতত্ত্ব তিনি অধ্যয় জ্ঞান তত্ত্ব ঠিকই কিন্তু এই জগতে তিনি মোটামুটি চারটে ভাগে জ্ঞান বিজ্ঞান তদঙ্গ এবং রহ মানে রহস্য এবং তদঙ্গ তার জীব বুদ্ধিতে কখনো বোঝা যায় না আমার অনুগ্রহে তুমি উপলব্ধি করো আমা জ্ঞান আমার স্বরূপ জ্ঞানটা হলো কি না আমার স্বরূপ যেমন অন্ধকার দিয়ে আলোকে দৃঢ় করলে বোলা হলো একটু আগে রকম আমার শক্তির আমার শক্তির জ্ঞান যদি না থাকে তাহলে আমার লীলাগত কোনো কিছু বুঝতে পারবে না বোঝা গেল আমার শক্তি যখন ভগবান নিষ্ক্রিয় রয়েছেন কোনো শক্তিকে প্রকাশ করছেন না তখন কিন্তু সুবিধা হবে না জীবের বোঝা গেল যেমন একটা লোক তার সঙ্গে কেউ একটা গাড়ি করে একটা একই জায়গায় গিয়ে নামলেন সেই লোকটা এবার সে যখন টিকিট কেটে সার্কাস দেখতে ঢুকেছে সেই লোকটা এক জায়গায় চলে গেছে এক জায়গায় চলে গেল সেই লোকটা যখন টিকিট কেটে সার্কাস দেখতে ঢুকেছে ওখানে বসে রয়েছে সেখানে দেখছেন একটা লোক এরকম শর্টস পরে এসছেন এসে একটা বিরাট গাড়িকে এরকমভাবে তুলে ফেলেন এরকমভাবে এই লোকটার সঙ্গীতে এলাম আমি গাড়িতে এই লোকটার সঙ্গে কথা বলতে এসছে নিজের পরিচয় দেয়নি ও বললে এই লোকটার এত বড়ো শক্তি এটা গাড়ি কেন তুলে দিল তাহলে সেই লোকটা যখন তোমার সঙ্গে চুপচাপ বসে রয়েছে নিজের শক্তির প্রয়োগটা দেখায়নি শক্তির অ্যাপ্লিকেশন তোমাকে দেখায়নি ততক্ষণ পর্যন্ত সেই লোকটার সম্বন্ধে তোমার জ্ঞান হয়নি বোঝা গেল বল। বললাম সেই লোকটাকে তোমার দেখে বা তবে জ্ঞান হল হলো তো ভাবে নিজের পরিচয় না দিলে তার যে শক্তিগুলোর পরিচয় না দিলে পাওয়া যায় বিদ্যাসাগর মহারাজ হাওড়া স্টেশনে নেবেছেন নেবে কোনো একটা সিম্পোজিয়ামে যোগ দেবেন দেখছেন একটা বাঙালি ফিনফিনে এরকম এরকম আধ্যিত পাঞ্জাবি একবারে মানে সুন্দর পরে কোঁচা কোচা দেয়া ধুতি এরকম এরকম ধুলো লাগলে এরকম করে এরকম ঢাক ঠুক ঠুক করে সে ছোট একটা বাক্সও রয়েছে কেড়ে দেওয়া ট্রেন থেকে নেবে হে কুলি কুলি কোথা গেলে হাঁপিয়ে পড়ছে একবার বিদ্যাধাগর মা যদি মেরুদণ্ডহীন বাঙালি তার আমি যাই এবার চলুন আমি নিয়ে যাই আপনি নেবেন কত নেবেন চলুন না মাথায় নিয়ে নিল নিয়ে গিয়ে সেখানে নিয়ে গিয়ে ও যেই গাড়িতে উঠবে সেখানে উঠিয়ে আচ্ছা যাক কিছু দেবে আমার লাগবে না কিছু আপনি যান চলে গেল ওই ব্যক্তি সেই সিম্পোজিয়ামে যোগ দিয়েছে বিদ্যাসাগর মহাশয়কে আমি প্রশংসা করার জন্য এখানে বসি নাই আমি খালি এইটুকু কথা বলার জন্য বসছি যে আমি কতটা মেরুদণ্ডহীন হয়ে গেছি নিজের ওপর কোনো ভরসা নাই নিজেরও কোনো আস্থা নাই সেই ব্যক্তি যখন ওখানে বসে চেয়ারে পা দোলাচ্ছে সেইখানে যখন তাকে বিরাট মালা ফালানো হচ্ছে বিদ্যাসাগর হরি এই ব্যক্তি তো কালকে আমার সুটকেস নিয়ে গেল না যখন শেষ হয়ে গেলো গিয়ে পায়ে হচ্ছে আমাকে ক্ষমা করুন কালকে তো আপনি আমার আমি দেখলাম আপনার দুর্বলতাটা দেখলাম কতখানি আপনি দুর্বল যে আপনার ছোট্ট বাক্সটা নিতে পারছেন না কুলি কুলি করে ক্লান্ত হয়ে পড়ছেন না আমি কুলির কাজ করলাম কি হল উপকার করলে তো আপত্তি কিছু নেই মানুষের ভেতরে বল বীর্য কতটা কমে যাচ্ছে তা দুর্বল হয়ে সেরকম ভাবে শক্তির সম্বন্ধ যতক্ষণ তোমাকে ভগবানের যে শক্তির সম্বন্ধ যতক্ষণ তুমি না বুঝতে পারবে ততক্ষণ তোমার কিন্তু ওটা বিজ্ঞান হবে না বোঝা গেল কী বললাম অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাব বুঝে নিতে হবে তাই শক্তি সম্বন্ধ বিজ্ঞানটা কি শক্তি সম্বন্ধ শক্তি সম্বন্ধ করে তোমাকে বোঝাবে শক্তির সম্বন্ধ দিয়ে তাহলে তোমার সেটা বিজ্ঞান হবে আর জীব আমার রহস্য জীবের যে কর্মবাসনা কি কি করেন না করেন জীব আমার রহস্য এবং প্রধান আমার জ্ঞানাঙ্গ এখানে বিশ্বনাথ বাবা অন্যরকম একটু ব্যাখ্যা করেছেন যাই হোক এগুলো সবই অপ্রাকৃতিক জগতের মহাপুরুষদের সেখানে বলছেন বলছেন রহস্য হলো বলেছিলাম গুপ্ত ভক্তির বিষয়ে যে গোপন জিনিস আর তদঙ্গ বলছে ভজনের যে গুপ্ত অঙ্গগুলো যেগুলো ভজনের আর তারপরে প্রেম প্রাপ্তি প্রেম যে প্রেম পেলে পরে সব এটা হচ্ছে সমস্ত রহস্য এবং তদঙ্গ তার পদ্ধতি ভক্তির যে পদ্ধতি এগুলো সব গোপনীয় কথা এগুলোকেই বলেছেন বিশ্বনাথ চক্রপতি বা ঠাকুর মহাশায়ও আমাদের শিরভক্তিম ঠাকুরও এ এর অনেক ব্যাখ্যা করলে এগুলো একই হয়তো অর্থ বেরোবে এইভাবে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান অপেক্ষাও এটা শ্রেষ্ঠ এই জন্য পরমাম গুজ্জং মেয়ে জ্ঞানম জ্ঞানম পরমাম গুজ্জং মেয়ে এই কথাটা ব্যবহার করার তাৎপর্য হলো এই যে যদি তুমি বলো আমি ব্রহ্মজ্ঞান লাভ করব না ব্রহ্মজ্ঞান লাভের অনেক ওপরে আমার সংক্রান্ত যে জ্ঞান সেইটার কথা বলা আছে। এই জন্য বলছেন ব্রহ্মজ্ঞান নয় ওই জন্য জ্ঞানম পরমাম গুজে এই শব্দটা বলা হয়েছে গোপনীয় ভক্তি সম্বন্ধে ভাগবত এটা অনেক বা অনেক জায়গায় বলা আছে হ্যাঁ ধর্মং ভাগবতম ভাটা ইত্যাদি শ্লোক আছে ষষ্ঠ স্কন্ধে ভক্তি অন্য কেউ জানে না এই ভাগবত ধর্ম কালকে যদি সময় হয় আলোচনা করুন যমরা জি মহারাজ বলছেন সবাই জানে না ভগবত ধর্ম কেউ জানে না আমরা ক কজন জানি যাই হোক এসব বিস্তৃত আলোচনার সুযোগ নাই এখানে একত্রিশ নম্বর শ্লোকেতে অর্থাৎ সেই চতুশ্লোকী ভাগবতমের দ্বিতীয় শ্লোকেতে যেটা বলেছেন যথা যথাভাব ইদরূপ গুণ ও কর্মক তথৈব বিজ্ঞানম অস্তু তে মদ অনুগ্রহাত আমার কৃপা আশীর্বাদ গ্রহণ কর আমার কৃপা আশ্রাদ গ্রহণ করো সেই তত্ত্ববিজ্ঞান বস্তুতে সেই জ্ঞান এবং বিজ্ঞান তত্ত্ব সব আমার কৃপাতে তোমার হৃদয় সব উদিত হবে আমি কৃপা না করলে পাবে না নিজের চেষ্টায় পাবেন যে তথ্যব তথা এবো ঠিক যেমনটি জাবান হাম আমি কেমন আমার ভাবটা কি যেটা বৈজ্ঞানিক সাইন বলেছিলেন লিখে গেছেন তো বুঝতে পেরেছেন বারবার বলতেন ছোটোবেলা থেকে এটা বিরাট একটা রহস্য আছে কে সৃষ্টি সৃষ্টিকরত সেখানে যদি সর লেগে যাও সেখানে নিউক্লিয়ার কেমিস্ট্রি ভাবা অ্যাটমিক এই সাহা ইনস্টিটিউট লেখা আছে নিউক্লিয়ার কেমিস্ট্রি মানে ফটো দিয়ে আই ওয়ান্ট টু নো গডস থটস ঈশ্বরের ভাবনাগুলো আমার জানবার বড়ো ইচ্ছে ছিল এই কথাটা বলেছে কাজেই বাহাদুর তারা যারা ভগবানের বিষয়কে কিছু উপলব্ধি করেন তারা বাহাদুর নয় যারা মূর্খের মতো ভগবানের বিষয়গুলোকে উড়িয়ে দেন ও সব কিছু না ও অতীব মূর্খ ওই জন্য এই কথাটা বলছে এর চেয়ে বড় মূর্খ আর হয় না তাহলে আর ওরকম কথা বলত না আমি বুঝতে পারছি না জিগাজির শোকে কিন্তু আমি সেটাকে অস্বীকার করব এটা তো মূর্খতা আমি বেদান্তে সেই সূত্র দিয়ে ওখানেও ব্যাখ্যা করেছিলাম ভগবান নেই ভগবান আছে আর ভগবান থাকলে থাক না থাকলে থাক আমার কোন ঝামেলা নেই তিনটে বিষয়কে ব্যাখ্যা করে বেদান্ত থেকে ওখানে বলা হয়েছিল যার মেধা আছে সে মনে রেখেছে যার নেই তো আবার তোলা থাকবে শুনে নেবে সেখানে বলছেন ভগবান নেই এই কথার মধ্যেই ভগবান আছে তুমি বলে দিলে যে বলছে ভগবান নেই সেই তার এই কথার মধ্যেই ভগবান আছে এটা লুকিয়ে রয়েছে এটা বেদান্ত প্রমাণ দিয়েছেন আমি সেটা বলেছিলাম তালে যাবা মানে অহং জাবানো যত স্বরূপ স্বরূপত যত পরিমাণক ভাব লক্ষণ যা কিছু সর্বলক্ষণ লক্ষণ লক্ষণ যা কিছু আছে তথৈব তত্ত্ববিজ্ঞান বস্তুতে মত অনু অনুগ্রহাত আমার অনুগ্রহে তো তুমি জেনে নাও জ্ঞান বলতে যার দ্বারা জানা যায় শব্দের দ্বারা স্বরূপের নির্ধারণ হয় কিন্তু পরক্ষ বা এবার যে পরক্ষ ও অপ্রত্যক্ষ জ্ঞান হতে পারে তো কিন্তু সেটাকে দৃঢ় করে নিলে অনুভবের দ্বারা সেটা বিজ্ঞান হয়ে যাবে এগুলো সব বলা আছে রহস্য ও তদঙ্গ এই দুটি শব্দটা রয়েছে সেই বিজ্ঞান কিন্তু আমার প্রেম ভক্তি ও সাধন ভক্তি এটা বললাম বিশ্বনাথ চক্রগতীবাদ এটা বলেছে শিলভক্ত ঠাকুর একটু অন্যরকম ব্যাখ্যা করেছেন এটা ঘুরে ফিরে একই রকম হবে জীবগোস্বামী রকম বলছেন বীর রাঘব রকম বলছেন বল্লার বল্লভাচার্য মানে তোমরা বলতে পারো এগুলো সব কী রে বাবা বলে সেই ভগবত তত্ত্ববস্তু এরকমই চমৎকার যাকে দিক থেকে দশন করবে ঠিক রকম দশন বোঝা গেল বিশ্বাস হলো না কথাটা আমার অনেকেই বিশ্বাস করল না বলে কি রকম একটা ডায়মন্ড একটা ডায়মন্ড হিরে হিরে এটা হিরেকে কে নিয়ে এসো হিরেটাকে এখানে বসাও ওই লোকটা বলছে হিরেটা আমার মারা যায় গোলাপি ওই লোক দা গোলাপি কোথা এটা নীল ও বলছে তো লাল বিভিন্ন লোক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছে বিভিন্ন রকম দেখছে বোঝা গেল কি বললা বোঝা গেল এইরকম ডায়মন্ড যেমন তার রিফ্র্যাকশনের জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেমন দেখবে ঠিক সেরকম দশন করে ঠিক সেরকম সাধুগুরু বৈষ্ণবগণ তাদের অপ্রাকৃত ভগবানের চরণারবিন্দকে চিন্তা করতে করতে ওই ওই শ্লোকের যে যে অপ্রাকৃত মান অর্থের উদ্গম হয় সেইগুলো বিজ্ঞান ভিত্তিকভাবে তারা দেখে যান বোঝা গেল এতে এ মিথ্যে এ ঠিক বলেছেন জড়জগতের বিষয় নয় এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দর্শনগুলো হয় তাহলে এখানে যথা ভাব বলতে ভগবান বলছেন আমার প্রায় কি আচ্ছা ভগবানের অভিপ্রায় কি জগন্নাথকে জিজ্ঞাসা করুন তো জগন্নাথের অভিপ্রায় কি জগন্নাথ কিছু কথা বলে না বলে বলে সবার সঙ্গে বলে না অচেতন বস্তু কখনো চেতন বস্তুর সঙ্গে ভাব বিনিময় করতে পারে তুমি একটা পাথরের সামনে দাঁড়িয়ে বলবে এই উত্তর দে কি বলবে উত্তর দেবে না কিন্তু তুমি যদি চেতনার উন্মেষ করতে পারো তাহলে ওই তোমার কাছেই পাথরও উত্তর দেবে উত্তর দেবে আমি তার প্রমাণ দিয়ে দি? প্রমাণ দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি বাইবেল থেকে প্রমাণ দিচ্ছি বাইবেল থেকে জেসাস ক্রাইস্টের সামনে একটি বাচ্চা মেয়ে পঙ্গু জন্ম থেকে সে কিছু খেলতে পারে না কিছু করতে পারে পঙ্গু বসে রয়েছে জানলার সামনে বসে থাকে কোনো খেলাধুলা কিছু করতে হবে কাঁধে খালি ওই বাচ্চাগুলো খেলে মাঠে আমি কিছু করতে পারি না একদিন তিনি ওই জায়গা দিয়ে যাচ্ছেন যে বাচ্চাটাকে দেখে একটু আদর করে আশীর্বাদ করলেন তা বললেন যে সাধু দেখেছে বলছেন যে আমার এই বাচ্চাগুলো খেলাধুলা করে এগুলো আমার খেলতে ইচ্ছে করে কিন্তু আমার শরীরে এই আমি করতে পারি না কিন্তু আমি খেলাগুলো দেখতেও পারি না কেন আমার সামনেই যে টিলা টিলা মানে পাথরের একটা টিলা আছে সেই টিলাটাকে সরে গেলে তাহলে আমি দেখতে পেতাম বিশাল একটা ঠিলা ছোটো পাহাড় বলা যায় একটা ডিপি বিশাল ডিপি তো যে শাস কাজ তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো করলে সরে যাবে তো বাচ্চাটাকে বললো বাচ্চাটা তুমি চোখ বোঝো পুজো ঈশ্বরের কাছে প্রার্থনা করো দেখবে এই সরে যাবে তাই না কি বললো হ্যাঁ ঈশ্বরের কাছে যা প্রার্থনা তাই চোখ বুঝে বাচ্চাটা এরকম এরকম প্রার্থনা করছে ঈশ্বর সরিয়ে দেবে এটা আবার পিটপিট করে দেখছে ওর মনে মনে বিশাল সরলো কি সরলো এরকম তখন এরকম প্রার্থনা করার পর চোখটাকে খুলে বলল কই সরলো না তো যে সত্যি করে বলো তো তুমি একটা মিথ্যে কথা বলবে না তুমি যখন চোখটা বুঝে ভগবানের কাছে প্রার্থনা করছিলে তোমার মধ্যে এই ভাবনা এসেছিল কি ও আমি প্রার্থনা করছি বট এই পাথর কখন সরে এরা ভাবনা এসেছিলো বলে হ্যাঁ বাচ্চা তো সত্যি করে বলছে বল দেখো আমি সরাছি ভগবানের কাছে প্রার্থনা করবো সরে যাবে ভগবানের কাছে প্রার্থনা করলেন সে পাথরটা আস্তে আস্তে আস্তে সরে গেল এবার দেখতে পাচ্ছ খেলা দেখে এবার আমি চললাম হ্যাঁ চলে গেল এগুলো বাইবেল থেকে উপেখ্যান ছোট্ট কাজে লাগলো এখানে ভগবত তত্ত্ববিজ্ঞানও এটা কাজে লাগলো সুন্দর ঈশ্বরের প্রতি বিশ্বাস চৈতন্য মহাপ্রভু দেখিয়েছে আমি চৈতন্য মহাপ্রভুর ওখান থেকে উদাহরণ দিতে পারতাম কীভাবে সে একটা আম্রবৃক্ষকে রোপণ করলেন সঙ্গে সঙ্গে সেটা হরহর করে উঠল বড় হয়ে গেল ফল হয়ে গেলো ফল পাড়ালেন প্রভু ধুতে ধুয়ে টুয়ে সব কিছু ভক্তদেরকে খাওয়ালেন এক এক ফলকে খেয়ে পেট ভরে গেল প্রত্যক্ষ পুরীতে তোমরা তোমরা সাকরের ওখানে যাও সেখানে যে সেখানে সিদ্ধ বকুল আছে সেখানে বকুল বুকের দাঁতনটাকে পুঁথে দিয়ে বললাম সব বিক্ষোভ হয়ে গেল হয়েছে কিনা গল্প কি আমি গল্প বলছি সব প্রমাণ যেগুলো বাস্তবিক প্রমাণ দিলে লোকের মনে রেখাপাক করে ওই জন্য বলছেন ভাগবত কথা প্রবচন সেটা নির্ভর করবে কে কত পরিমাণে উদাহরণ অনুভবের সঙ্গে উদাহরণ রিপ্রেজেন্টেশন দিতে পারবেন কেন জগতের লোক বেশি কথা বুঝবে না তারা উদাহরণটাকে মনে রাখবে বোঝা গেলে কি বল। এটা সব জগৎবাসীকে দেখে দেখে আমাদের যত কঠিন কথা বলো অনেক কঠিন কথা কিছু বুঝলেন কি বললেন সেদিন একটা উদাহরণ দিয়ে দাও ওই ঠিক মনে রয়েছে ওইটা বলেছিল সেই জন্য উদাহরণটা হচ্ছে বিশাল ব্যাপার উদাহরণটার দ্বারা এটাকে দৃঢ় করা যায় সেই জন্য সেখানে বলছেন যে যদা যথা ভাবব তো আমার অভিপ্রায় কি তাই জগন্নাথের অভিপ্রায় কি জিজ্ঞাসা করো জগন্নাথের অভিপ্রায় কি। জগন্নাথের অভিপ্রায় হলো তোমাদের সবার সঙ্গে প্রেম বিনিময় করবে ভালোবাসা গুরুপাদ বদল জগন্নাথ এরম করে রয়েছে হাত্তা গৌর ধরে এরম করে রাখেন নিত্যানন্দ বলে আয় আমার কাছে বদ্ধ জীবগণ বলছে না যাব না আমরা বেশ ভালোই আছি বেশ ভালোই আছি মাথাল ব্যক্তি যেমন পড়ে থাকে নদ্যময় গুরুপাদ বলছিলেন মাথা দেখছি তার তার যে ঘরের যে চাকর গণেশ ওদিক দিয়ে যাচ্ছিল দেখে বাবু ধুতি পাঞ্জাই পরে মত খেয়ে নর্দমায় গুঁজে রয়েছে তাকে তুলছে তুলে ও বাবু ওটো বাবু কোথায় এই আমার ছেড়ে দেয় আমি বেশ ভালোই আছি ও বলছি ভালোই আছি তো যে যেরম অবস্থা থাকে সে বলে আমি ভালো আছি তো ধাকো ভালো ভজন করতে হবে না ভজন করার কথা সাধুরা বললেই ও ওরা ওরাম বলে তাহলে কি হল বিজ্ঞান বলতে পরোক্ষ অনুবায়ী সমস্ত কথা আমি বলা হয়ে গেছে অনেক বিস্তৃত ব্যাখ্যা করা যাবে না এবারে ভগবান বলছেন বত্রিশ নম্বরে অহমেবাসমেবাগ্রে নান্যজ্জৎ সদসৎপরম পশ্চাৎহম যদি তচ্চ তিষ্য স্মি অহম অহমেব অহমেবাস আমি এবং মানে এব কখন ব্যবহার করা হয় নিশ্চয় অন্য উপায় সেখানেও ভগবান হচ্ছে এব বলেছেন কেন অহ মেবাসো মেবাগ্রে আসো আস ধাতু আস ধাতু ব্যাকরণে বলো থাকা থাকা অহ মেবাসো আমি ছিলাম সৃষ্টির অগ্রেতে অহমেবাসো মেবাগ্রে নান্ন সদসত পরাম তুমি যে সৎ অসৎ যা কিছু দেখছো জগতে কিছুই ছিল না আমি অহমেব অহমেবাস মেবাগ্রে আগে আমি ছিলাম সৃষ্টি যখন কিছু ছিল না তখন আমি একমাত্র ছিলাম আর কিছু ছিল না আর সদসৎ বলে যা কিছু তুমি যে বিচার করছো কিচ্ছু ছিল না আর পশ্চাদহম যদি তচ্ছর জবশেষ্ঠতে সুহত্মী হম পরেও যখন সৃষ্টি থাকবে না কিছু সব চলে যাবে তখনও আমিই থাকবো রেসিডিও পশ্চাদহম যদি তচ্ছ জবশেষতে সু সৃষ্টির পূর্বে একমাত্র আমি ছিলাম সুলস্থুলো সূক্ষ্ম এত ভূত কারণ প্রধান প্রকৃতি সমস্ত আমার থেকে পৃথক কিছুই ছিল না সৃষ্টির পরেও একমাত্র আমি আছি আর পড়লেও একমাত্র আমিই থাকবো সর্বভূতে আমি আছি ভগবান বলছে আছে তো গীতাতেও ভগবান বলেছেন সব ভূতে থাকলেও আমি আমার নিজের স্বরূপে আমার ধামেতে বিরাজ করে থাকি বিরাজমান এই সব কথাগুলোর অল্প উত্তর আমি দিলাম অহম অহম অহম তিনবার বলল না ভগবান এতবার অহম বলার কি দরকার ছিল অহ, অহমেবাস মেবাগ্রে নান পশ্চাৎহম তদে তৎচ দশিষ্টি হম তাহলে অহম কথাটা তিনবার ব্যবহার করলো তো করলো না দিনলো কি ভাবো কে গনে না নাকি অহম কথাটা তিনবার বল হ্যাঁ তিনবার কেন বলেছেন ওই যেমন হরেন নাম হরেন নাম হরেন না ভাই বা এই জাগে এইটাকে অহম আমি এই তিন পদের বৃত্তি দ্বারা নির্ধারণ করি যে যে রূপ গুণাদি বিশিষ্ট আমারই এই ভূত ভবিষ্যৎ বর্তমানে এই তিকালে নিত্যস্ত নিত্য স্থিতি হেতু অন্য কিছুই আছিল না আমি একমাত্র ছিলাম এখনো আমি আছি সৃষ্টির মধ্যে পূর্বেও আমি ছিলাম সৃষ্টির পূর্বে সৃষ্টি সব সৃষ্টির শেষেও আমিই থাকব সেখানে ভক্তিম ঠাকুর বলছেন যে এই চতুর্শকী ভাগবতের ব্যাখ্যা করতে ভক্তিম ঠাকুর বলছেন পরম নিত্য আমি এক অধ্যয় তত্ত্ব প্রথমে আমিই ছিলাম সৎ এবং অসৎ এই দুইটি হতে শ্রেষ্ঠ এক মাত্র ছিলাম আর কোন কিছুই ছিল না এই আর কোনো কিছুই ছিল না এটাকে দৃঢ় করবার জন্য তিনবার অহম মহম অহম অহম তিনবার বলা হল তাহলে এবার বলছেন অসৎ অর্থাৎ আগমপায়ী যেটা আসে আর যায় সুখ ও দুঃখ এগুলো কী মানুষের জীবনে আসে যায় হ্যাঁ এই আগমপায়ী অবস্থা তো সৎ আর সৃষ্টিতে আমার অন্যয় সম্বন্ধ এই দুইটি ক্রিয়া যা সৃষ্টি উদিত হয়েছে তো আমি অগ্নির যেমন বিস্তিরঙ্গ সূর্যের যেমন কিরণ তদ্ব আমার সেই শক্তির পরিণাম শক্তি পরিণাম এগুলো মায়াবাদীরা বলছেন ভগবান ব্রহ্ম ভগবান তো মানে না ব্রহ্ম ব্রহ্ম বিকার প্রাপ্ত হয়েছেন চৈতন্য মহাপু বারাণসীতে আলোচনা প্রসঙ্গে উত্তর দিয়েছেন প্রকাশানন্দ সরস্বতীকে হাজার হাজার দশ হাজার সন্ন্যাসী রয়েছে সব উত্তর দিচ্ছেন সব যে এই যে বলছেন কি বললেন যে ভগবানের ভগবান অর্থাৎ ভগবান তো মানে না ওরা যে ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয় ব্রহ্ম কী করে বিকারপ্রাপ্ত হবে ব্রহ্ম যদি বিকারপ্রাপ্ত হয় তার ব্রহ্মের মধ্যে হেয়তা নিষ্কলম আনন্তম আসে সভতাম বোঝা গেল কী বললাম বলিনি শ্লোক ব্রহ্মসংগীতা থেকে নিষ্কলম অনন্তম শেষ ভূতম গোবিন্দম আদিপুরুষাম তমহাম বাজামি এই তো হচ্ছে নিষ্কলম এর মধ্যে কোনো হেয় অংশনে দোষ নেই আবার এক্ষুনি বলছ তুমি যে এই ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয় তাহলে তোমার সিদ্ধান্তে তুমি ভুল করছো ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয় না সিদ্ধান্ত হলো ভগবানের যে শক্তি সেটা বিকারপ্রাপ্ত শক্তির পরিণতি এই জগৎ এই জগৎ মিথ্যা নয় ক্ষণস্থায়ী এই সিদ্ধান্ত ঠিক জগত ক্ষণস্থায়ী মায়াবাদীর যে সিদ্ধান্ত ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তারা বলো তুমি যে মানুষটাই যে কথাবার্তা বলছ। তুমিও তো মিথ্যা থাক তিথ্যা না তাই কথাটা ঠিক না এগুলো সমস্ত এইরকম অনেক সিদ্ধান্ত সুন্দর আছে এখানে অনেক কিছু আমি বলতে চাই কিন্তু সময় অল্প এখানে এই শ্লোকের ব্যাখ্যা কর তেত্রিশ নম্বরে এবার অল্পের ওপর বলে কি করব উপায় নাই রীতে অর্থম যত প্রতীয়ত না প্রতীতানি তৎ বিদ্্ব আত্মান যথা, যথাভাস যথা তে শ্লোকের ব্যাখ্যা সম্বন্ধে আমি যখন ভাগবতের জন্মাদশ অন্ময় রাশ্চার্থ সভিজ্ঞ সরাট এই শ্লোকের ব্যাখ্যা করেছিলাম তখন আমি এর কিছু আমি কথা উত্থাপন করেছিলাম সেখানে বলছেন রীতে অর্থম বলছেন যে পরম সত্যবস্তুটা যে পরম সত্য বস্তুটার এক্সিস্টেন্স না থাকলে পরে আপাতত এই জগতে যেগুলোকে সত্য বলে মনে হচ্ছে তোমার সঙ্গে স্বামীর রিলেশন তোমার বন্ধু রিলেশন বান্ধবীর রিলেশান তোমার সঙ্গে গৃহ দেহ গৃহ আগি যা কিছু সম্বন্ধ তোমার সত্য বলে মনে হচ্ছে না যদি সত্য বলে না মনে হতো তাহলে কেন তুমি টাকা মানি মানি মানি টাকার রোজগারের জন্য দৌড়াচ্ছ মাল করি আনতে সকাল থেকে উঠে সংসারটাকে তুমি সত্য মনে করছো বলেই তো দৌড়াচ্ছ তুমি যদি সংসারের ফ্যালাসিটা বুঝে যেতে তাহলে মোসাই তুমি কখনোই সংসার করতে না তুমি বোকা আমরা সংসার থেকে পালিয়ে যেতে বলছি না কাউকে কিন্তু সংসারটা বুঝে সংসার করলে ভালো হয় এই কথা বোঝে সেখানে বলা হচ্ছে যেমন করে এই যেগুলো ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর সেগুলোকেও তোমার সত্য বলে মনে হচ্ছে তো এই যে মনে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা একটা পরম সত্য আছে বোঝা গেল না কথা সংসার থেকে সত্য বলে মনে হচ্ছে এটা তো ঠিকই মহারাজ সংসার থেকে ফেলে দেবো কথা তো তাই সংসার থেকে সত্য বলে মনে হচ্ছে আমিও মানছি হ্যাঁ তোমার সংসার আছে এটা তোমার স্ত্রী এটা তোমার স্বামী আমি কি ঝগড়া বাঁধাবো নাকি তো কথাটা ঠিক কিন্তু হাউ লং ইট ইজ ট্রু কতদিন পর্যন্ত এটা সত্য এটা ঠিক কর অর্থাৎ তুমি নিজেই বলবে মারাজ এটা ক্ষণস্থায়ী নিজেই মন্তব্য আমার বলতে হবে না ঝগড়া করতে হবে না তুমি নিজে মারা এই তো ক্ষণস্থায়ী এই তো স্বামীটা ছেলে চলে গেল ক্ষণস্থায়ী তাহলে তুমি ক্ষণস্থায়ী ব্যাপারটা বুঝতে পারিনি বলেই তো তোমার এত দুঃখ হয়েছে আর যদি বুঝতে পারত যে পরম সত্য আছে সেই পরম জন্যই এই জগতের সব কিছুকে বলে মনে হচ্ছে যেমন তুমি যদি সূর্যের এগেনস্টে দাঁড়াও তোমার পেছনে বাইরে লাইটের এগেনস্টে দাঁড়াও এই দেখো এনে ছায়া পড়েছে তাহলে তোমার যদি শরীরের অস্তিত্বটা না থাকে তোমার পেছনে যে স্যাডো ছায়াটা এটা হতে পারে কি সত্য বস্তু একটা আছে যেটা বিজ্ঞানে বলে যে মিররের যারা বি পদার্থবিজ্ঞান পড়েছেন ফিজিক্সে আছে সৎ অসৎ বিম্ব ইত্যাদি সব এখানে যে মানুষটা রয়েছে বলেই তো তার ছায়াটা পড়েছে বল আর যদি মানুষটাকে সরিয়ে নেওয়ায় ছায়াটা থাকবে তাহলে এই সমস্ত বিভিন্ন উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে রীতে অর্থম যত প্রতীয়ত রীতে অর্থম যে পরম সত্যটাকে তুমি জানতে পারছো না যেটা তা জানলে পরে যত প্রতীয়ত যেটা প্রতীতি হচ্ছে তোমার নপ্রতীয়ত আত্মা নিয়ে সেটা ভগবান বলছেন আমার সেটা আত্মাতে স্বরূপেতে নেই যেটা আমার স্বরূপেতে নেই যেটা আছে বলে লোকে মনে ওটা কি বলে মায়া আমি বলিনি ব্যাখ্যা করিনি ভক্তিম ঠাকুরের কথা সুন্দর বলছেন বলে মশাই মায়া কাকে বলে এটা বলুন না এক কথায় যদি সেটাকে সত্য মনে করাবে ইউ আর বাউন্ড টু কনফেস ইট সে বাধ্য এটাকেই মায়া বলে আবার যদি ভক্তিম ঠাকুরের সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে যে আয় করে সেটা ভক্তিম ঠাকুর বলছেন ভগবানের মনের ভাবটা সেটা হচ্ছে ভগবান বলছেন বা ভক্তিময় ঠাকুর বলছেন ভগবানের স্বরূপ শক্তিই হলো শক্তি ভগবানের যে স্বরূপ শক্তি সেটাকে বলে অন্তরঙ্গা শক্তি বোঝা গেল বললা বললাম ভগবানের স্বরূপ শক্তি হল শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় কিন্তু স্বরূপ শক্তি না থাকলে পরে যে শক্তি তার কোনো অস্তিত্ব থাকবে না তাকে বলা হয় মায়া শক্তি এবার কে কী বললো কেউ কেউ ডবল এম এর করে থাকতে পারেন বাংলাতে এবার বলো এবার কী বলেছে পড়াশোনায় জানা লোক তো আছে এখানে এ কী মানে বোঝা গেল এ দ্বারা এই যে সুন্দর বাংলা সোজা বাংলা বলা হলো তো ভগবানের সর্বশক্তিই হলো শক্তি ভগবানের সর্বশক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের সর্বশক্তি না থাকলে পরে যে শক্তির অস্তিত্ব থাকবে না তাকে বলে মায়া শক্তি বুঝে গেল তাহলে ভগবানের যে সর্বশক্তি চির জগতে আছে তার ছায়াপতিবরণ পড়েছে ছায়াপতিবরণ এইটা হচ্ছে দুর্গা এই দুর্গা ইয়ে দুর্গ এই যে দুর্গ ফোর্ড এর মধ্যে জীবগুলোকে ট্রিটমেন্ট করছে যারা ভগবত বিমু হ্যাঁ এইখানে এই মায়া শক্তির ক্রিয়াকর্ম তোমাদের দেখাচ্ছে এইখানে থেকে তোমাকে ট্রিটমেন্ট করছে এই যে মায়া শক্তি এই দেখবে যখন মন্ডল পরিক্রমা গৌ গৌরধাম পরিক্রমা করতে গিয়ে তোমরা যখন সেই পোড়ামা তলায় যাও ওটা পোড়ামা নহে লোকরা এই কথা বলতে বলতে এরকম বিচ্ছিরি শব্দ বলেছে পোড়ামা নয় আসলে পুড়ে গেছে সেরম নয় পৌর এটা বলছেন ও ভগবত কথা শুনতে এসছে যুক্ত ঠাকুর সেরকম বলছেন পৌড়া পৌড়ামা এটাকে বলে পৌড়ামা এ পৌড়া মানে জ্ঞানবিদ্ধ হয়েছে পৌড়ামা প্রাচীন মা এই জন্য বলা হয়েছে একে যোগমায়া বলা আবার যখন অভক্তরা যখন সেখানে গিরণ্য উদ্দ সেখানে সেরকম যে বলেছিলাম মহালয়াদিনী যেরম বলে সেটা বলবে হ্যাঁ সেগুলো প্রার্থনা করবে দেহি দেহি করে আর ভক্তরা বলবে হে যোগমায়া করুণা করো তুমি যাতে আমি ভগবানকে লাভ করতে পারি এই কীর্তনগুলো করে না কীর্তনগুলো খুব কম করে করা উচিত এগুলো যোগমায়া তুমি হ্যাঁ এই কীর্তনগুলো করা উচিত এগুলো করলে পরে যোগমায়া দেবীর কী পা হবে তখন আমাদের সামনে থেকে মায়া যে এটা সরিয়ে দেবে একই দেবী দুই রকমভাবে ফাংশান কাজ করছেন জড় জগতের লোক যখন আসছেন তখন তার কাছে মহামায়া রূপে কাজ করছেন আর যখন তিনি যোগমায়া রূপে ভক্তের কাছে যোগমায়া রূপে তখন আবরম সংবরীবে তুমি বিশ্বদরি বিশ্বটা এই যে বিশ্ব আছে বিশ্বটা হচ্ছে মায়ের উদর আমাকে একজন দুঃখের সঙ্গে এসে ভক্ত বলল মহারাজ ওখানে মুসলিম ভাইয়েরা মুসলিমরা গালাগাল দিয়ে বলছে এছাড়া হিন্দুরা নাঙ্গা নাঙ্গা নাঙ্গা দেবীর আরাধনা করে মানে ল্যাংটোম এই জানানির আরাধনা করে আমাকে বলে কি কী উত্তর দেওয়া যায় মহারাজ তুমি আর উত্তর দিতে তো পারেননি সেখানে এখন এখানে কী হবে উত্তর তাব শোনো একে মাকে যারা বলছে কাপড় নেই ল্যাংটো ওরা ভুল কথা বলছে বাস্তবিকভাবে মায়ের কাপড় আছে কি কাপড় দিকবসন দিগবাস বোঝা গেল কী বললাম যেমন ধরো তুমি কাপড় পরে রয়েছে। তোমার কাপড়ের ভেতরেতে যদি একটা পিঁপড়ে থাকে সে পিঁপড়ে কী দেখবে তোমাকে উলঙ্গে দেখবে না বোঝা গেল কী বললাম আমি কি বলতে চাইছি উদাহরণটা বুঝতে পেরেছো কী বললাম কাপড় পরে রয়েছি আমি আমার কাপড়ের ভেতরে একটা পিঁপড়ে রয়েছে সে যদি দশম শক্তি থাকে সে দেখবে লো বাবার ল্যাংটো তাহলে আসলে আমি ল্যাংটো নয় তাহলে দিগ বাস আছে দিক দশ দিকই যার বাস তাই হচ্ছে দেবী অর্থাৎ মায়ের কাপড় আছে দিগ বাসই হলো কাপড় এই এইসব সিদ্ধান্ত ওরা জানে না কোথা থেকেই জানবে ওরা উত্তর দিয়ে আসতে পারে না সেই জন্য এখানে বলছেন রীতে অর্থম যে পরম বস্তুটা না থাকলে পরে যে বাদবাকি যেটাকে সত্য বলে প্রচিত হচ্ছে সেগুলো কোনো বাস্তবিক ট্রেস আউট করা যাবে না তাহলে আমার অস্তিত্বের জন্যই পরম সত্যের অনুসত্য সত্যের উপস্থিতির জন্যই এই জগতে সব কিছুকে ভালো মন্দ সব কিছুকে অস্তিত্ববান বলে মনে হচ্ছে তাই কি না এবার বলছেন যথাভাস যথা তমহা আভাস মত আভাস এবং তম এ দুটোকে ব্যাখ্যা করে আজকে আমার শেষ করতে হবে আভাস কাকে বলে বলে যেমন ধরো সূর্য উঠেছে সূর্য উঠেছে সূর্যের তেজিয়ান সূর্য উপরে রয়েছে সূর্য জলের মধ্যে পড়েছে জলের মধ্যে ঠিক রেসে আলোটা পড়েছে জলের থেকে অন্য জায়গায় একটা রিফ্লেকশনটা পড়ে গেছে সেটাকে বলে আভাস বোঝা গেল কী বললাম সূর্যের প্রতিফলন পড়ছে জলে সেখান থেকে প্রতিফলন করে রিফ্লেক্টেড হয়ে অন্য একটা বস্তুতে গিয়ে ওঠা আবার পড়েছে বুঝে গেল কি বলে এটা বলে আভাস আর তম কাকে বলে সূর্য যখন বেলা চলে গেল সন্ধ্যে সন্ধ্যেবেলা আর দেখতে পাচ্ছি না তখন কি আমি বলবো সূর্য বলে কিছু নেই বলবো কি কি কি জ্ঞান লাভ করেছি সূর্য এখন অন্য গ্লোবের অন্য সাইডটায় চলে গেছে কিন্তু আমি দেখছি অন্ধকার বুঝে গেল তাহলে এখন সূর্যকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি তম অন্ধকার দেখা যাচ্ছে এখন যদি আমি জোর করা সূর্য বলে কিছু নেই এটা কি হয় না তাহলে এই যে এখন সূর্য দিকে চলে গেছে বলে সূর্যকে আমি দেখতে পাচ্ছি না সেই জন্য আমি সূর্য নেই আমি বলতে পারি না এটাই হচ্ছে তম অর্থাৎ যথাভাস ও যথাৎ ভগবান এই রকমভাবে বলছেন রকম ভাবে প্রমাণ দিচ্ছেন যে আমি যখন আমাকে যখন চিৎ পদার্থকে হঠাৎ দেখা যায় কি সাধন করতে করতে দেখা যায় যখন আমি নেই তখন যে নেই কিন্তু বাস্তবতা নয় আমি আছি বলেই তো এই অন্ধকারটা যে তুমি দেখছো এটাও তো আমি আছি বলেই তুমি এটা বুঝতে পারো এটা অন্ধকার যে কোনো দিন আলোয় দেখেনি অন্ধকারই দেখেনি সে আলোই বাকি কী অন্ধকারই অন্ধের কী দিন কিবা রাত এই কথাটা বলে জগতের লোক সংসার সিধুত্তরণে হৃদয় যদি স্বাধীতনাসে রে মনসে প্রেম বিহরণে যদি চিত চৈতন্য চন্দ কুড়ুম চৈতন্য চন্দে কুতাগম বাছা কল্পে পাবনে পাবনেভ বৈষ্ণবী হো